और यो आल्ला निदर्शन समूह एक तुम्हरा देखते पाओ भूमि शुष्क शष्यहीन पड़े आतपर जानी बर्षण करी अकस्त अंकुरुद्गमे सुसज्जित उठे जे आल्ला मृत भूमि के जीवंत करश्चित भाव मृत दे जीवन दान कर सब किचु करते सक्षम হাইনাই ইলাই হাইন ইনু হেউ ও হাইনাই বীমা ইসম ইসা কুবাই সুলাই وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى تكليما শি নী লি কুণলি নবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকদের পদচিহ্ন সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ بسم الله الرحمن الرحيم فقصص القصص لعلهم يتفكرون فقصص القصص لعلهم يتفكرون فقصص القصص لعلهم فقصص القصص لعلهم يتفكرون অতএব আপনি বর্ণনা করুন এসব কাহিনী যেন তারা চিন্তা গবেষণা করে আলহামদুলিল্লাহ ওসস্লাম নবীদের কাহিনী অডিও লেকচার সিরিজ বিস্তারিত আলোচনা এই লেকচার সিরিজে ইনসা আল্লাহ আদম সালাম থেকে শুরু করে এইসা বিস্তারিতভাবে আলোচনা করা হবে অতীদের নবীদের কাহিনী সম্পর্কে বলেছেন অতএব আপনি বর্ণনা করুন এসব কাহিনী যেন তারা চিন্তা গবেষণা করে নবীদের মধ্যে যাদের নাম আমরা জানি তারা হলেন আদম শীস ইদ্রি নুহ হুদ সহ ইব্রাহীম ইসমাইল ইসহাক লুৎ ইয়ু ইউসুফ শুয়ব আয়ু জুলকিফল মস হারুন ইউশিন নন আলিয়া ইলিয়াস দাউ সুলাইমান ইউনুস জকরিয়া ঈসা আলহিমসালাম এবং মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের এই সিরিজে আমরা আদম থেকে ইসা আলহি পর্যন্ত আম্বিয়াদের জীবনী ইনশা আল্লাহ আলোচনা করবেন তারা ছিলেন এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন আল্লাহ আরো বলেছেন আমরা আপনার কাছে এই কুরআনের মাধ্যমে কুরআন প্রত্যাদেশের মাধ্যমে আপনার নিকট আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনীগুলো বর্ণনা করছি এবং অবশ্যই ইতপূর্বে আপনি এই বিষয়ে ছিলেন গাফেলদের অন্তর্ভুক্ত অতএব ইতপূর্বে অবশ্যই আপনি এই বিষয়ে ছিলেন অনবহিতদের অন্তর্ভুক্ত কুরআন আলসু মহম্মতওয়ালার পক্ষ থেকে নাজিরকৃত এবং আলসু মহামতালা এই কুরআনকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর নাজিল করেছেন এবং তার মাধ্যমে আমাদের নিকট এই সংবাদগুলো কাহিনীগুলো আলোচ মহামতালা পাঠিয়েছেন আলোচ মহামতালা আরও বলেছেন আমরা আপনার কাছে এই কুরআন প্রত্যাদেশের মাধ্যমে শ্রেষ্ঠ কাহিনী আহসানুল কাসাস বর্ণনা করছি সুতরাং আম্বিয়াদের কাহিনী হচ্ছে শ্রেষ্ঠ সব কাহিনী যাতে রয়েছে সৃষ্টির সেরা ব্যক্তিদের জীবনী আম্বিয়াদের সম্পর্কে আলোচনা করা তাদের জীবন সম্পর্কে জানা অনেকগুলো কারণে বেশ গুরুত্বপূর্ণ কেন আমরা জানবো এক নম্বর কারণ হচ্ছে এটা আল্লাহ আদেশ আর আল্লাহর যে কোনো আদেশ পালন করা এটা হচ্ছে ইবাদা সুতরাং এটা করতে আদেশ করেছেন অতএব আপনি বিবৃত করুন সব কাহিনী এবং আল্লাহ সু মহামতাল্লাহর পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাসলামের উপরে এটা একটি আদেশ ছিল যে তিনি তার উন্মতের কাছে অবশ্যই এই কাহিনীগুলো পৌঁছে দেবেন সুতরাং রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত হিসেবে আমাদের উপরেও এই দায়িত্ব এসে পৌঁছেছে যে আমরা আমাদের পূর্ববর্তী আম্বিয়াদের জীবনী সম্পর্কে জানব এবং অন্যদেরকে এই তথ্যগুলো জানিয়ে দেব দুই নম্বর কারণ হচ্ছে আম্বিয়াদের জীবন সম্পর্কে জানা নবীদের কাহিনী এটা নিছক বিনোদনের জন্য নয় আপনি এই সমস্ত কাহিনী বর্ণনা করুন এবং তাদের কাছে পৌঁছে দিন কেন যেন তারা চিন্তা গবেষণা করে বিনোদনের জন্য নয় এই ঘটনাগুলো আলোচ মাতালা কুরআনে বর্ণনা করেছেন যেন আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যেন এই ঘটনাগুলো আমরা অনুধাবন করতে পারি নিজেদের জীবনে শিক্ষাগুলো প্রয়োগ করতে পারি আল্লাহ আম্বিয়া এবং রাসুলদের এই ঘটনাগুলো সম্পর্কে বলছেন আর আমি আম্বিয়া এবং রাসুলদের সব বৃত্তান্তই আপনাকে শোনাচ্ছি তার উদ্দেশ্য হচ্ছে বা এর মাধ্যমে আপনার অন্তরকে দৃঢ়তা দান করবিতা এবং এভাবে আপনার নিকট যে মহা সত্য এসেছে ইমান আলাদের জন্য এতে রয়েছে উপদেশ নাসিহা এবং আরও রয়েছে জিকরা বা স্মরণিকা বা রিমাইন্ডার তিন নম্বর কারণ এই কারণটি বিশেষভাবে আম্বিয়াদের কাহিনী সম্পর্কে জানাকে জ্ঞান অর্জন করাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে আল্লাহ মোহামতাল্লাহ তাদের সম্পর্কে বলেছেন তারা ছিলেন এমন সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন তাদেরকে ফলো করুন আম্বি আলহমসালাম তারা হচ্ছেন এমন সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন এবং রাসুল্ল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন সেই সমস্ত আম্বিয়াদেরকে অনুসরণ করার জন্য তাদের দেখানো পথে চলার জন্য আমরা মানুষেরা সৃষ্টিগত বৈশিষ্টের কারণে সব সময় সচেতনভাবে অথবা অসচেতনভাবে কাউকে না কাউকে অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করে থাকি তাদেরকে অনুসরণ করি আমাদের প্রত্যেকেরই রোল মডেল প্রয়োজন এবং শৈশবে এই বিষয়টির গুরুত্ব সবচেয়ে বেশি কেননা শৈশব থেকে একজন মানুষ যাকে আদর্শ হিসেবে গ্রহণ করে সে সব কিছুতে তার মতো হওয়ার চেষ্টা করে সুতরাং আমাদের শিশু কিশোরদের সামনে নতুন প্রজন্মের সামনে আমরা যদি আম্বি সালামদের আদর্শ রাসুদুল্লাহ সাল্লা জীবনী এবং সাহাবাদের আদর্শকে তুলে না আনতে পারি তাহলে সেখানে তারা ভ্রান্ত কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করে বসতে পারে এটা খুবই স্বাভাবিক যখন আপনার সামনে ভালো কোন উদাহরণ থাকবে না তখন আপনি সেই শূন্যস্থান খারাপ ব্যক্তিদের উদাহরণের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবেন যদি আপনি কারো সম্পর্কে না জানেন আপনি কখনোই তাকে গভীর গভীরভাবে ভালোবাসতে পারবেন না এই ভালোবাসা হবে শুধুমাত্র মুখের দাবি আমরা সবাই দাবি করি আমরা আল্লাহ সুহামতাল্লাহর আম্বিয়াদেরকে ভালোবাসি কিন্তু যদি আমরা তাদের জীবন সম্পর্কে না জানি তাহলে আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখি কেন আমরা তাদেরকে ভালোবাসি অথচ তাদের জীবন আমাদের জানা নেই তাহলে কেন আমরা তাদেরকে ভালোবাসি এই কারণে আল্লাহ সুহামতাল্লাহর আম্বিয়াদের জীবনী সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে যদি আমরা না জানি তারা কিভাবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের জীবনকে অতিক্রম করেছেন কখনোই আমরা তাদেরকে সত্যিকার ভাবে ভালোবাসতে পারব না এবং তাদের সম্পর্কে আমরা যত বেশি জানব তাদের প্রতি আমাদের ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে বর্তমানে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করছি যখন আমরা কল্পনার জগতে বসবাস করতে বেশি পছন্দ করি আমাদের সামনে আম্বিয়াদের জীবন রাসুল্লাহ সাল্লাস্লামের জীবন এবং সাহাবাদের জীবন অনুপস্থিত ফলে অনুকরণীয় আদর্শের ক্ষেত্রে একটি মারাত্মক শূন্যতা সৃষ্টি হয়েছে এবং সেই শূন্যতা আমরা কাদেরকে দিয়ে পূরণ করার চেষ্টা করছি তথাকথিত মুভি স্টার কিংবা ক্রীড়াতারকা তাদেরকে অনুকরণ করছি তাদের মতো হওয়ার চেষ্টা করছি কিন্তু যদি আমরা তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানি আমরা তাদেরকে ভালোবাসতে পারবো না কারণ বাস্তব জীবনে তারা হিরো নন মহাপুরুষ নন কাদের আমাদেরকে সত্যিকারের মহাপুরুষদের সম্পর্কে জানতে হবে এবং তারাই হচ্ছেন লালস মহামতাল আম্বিয়া তাদের সম্পর্কে আমরা যত বেশি জানব তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ সুতরাং এই হলো চারটি পয়েন্ট যা আমরা আলোচনা করলাম যেগুলো আম্বিয়াদের জীবন সম্পর্কে শিক্ষা অর্জন করাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে সেই চারটি পয়েন্ট হচ্ছে এক নম্বর এটা লমাতাল্লার আদেশ সুতরাং এটা পালন করা ইবাদা দুই নম্বর এই কাহিনীগুলো আমরা শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে জানব নিচক বিনোদনের উদ্দেশ্যে নয় তিন নম্বর আম্বিয়াদের পথ হচ্ছে সবচেয়ে উত্তম পথ সুতরাং হেদায়ত লাভ করার জন্য এই পথের অনুসরণ করার কোন বিকল্প নেই চার নম্বর পয়েন্ট তাদেরকে ভালোবাসার জন্য এবং তাদের মতো হওয়ার জন্য আমরা আম্বিয়াদের জীবন সম্পর্কে জানবা আম্বিয়া সর্বমোট কতজন আবুজার রাতিল তালহু একদিন রাসুল্লাহ সাল্লা কাছে এসে জানতে চাইলেনুল আমিয়া আম্বিয়া সর্বমোট কতজন রাসুল্লাহ সাল্লা সাল্লাম উত্তর দিলেন মিয়া ওয়া ইসরুন আলফা আর রসুল মিনজালিকা সালাসু মিয়া ওয়া খামস আশরা জাম্মান গাফিরা আম্বিয়াদের সংখ্যা হচ্ছে এক লক্ষ ২০ হাজার তাদের মধ্যে তিনশো জন হচ্ছেন রাসুল অর্থাৎ আলাস মোহাম্মতালার আম্বিয়া ছিলেন এক লক্ষ ২০ হাজার জন এবং রাসুল ছিলেন ৩১৫ জন এখানে দুটি ভিন্ন ব্যাপার রয়েছে নবী এবং রাসুল আম্বিয়া শব্দটি হচ্ছে নবী শব্দের বহুবচন। এখন রাসুল এবং আম্বিয়ার মধ্যে কি পার্থক্য রয়েছে এই ব্যাপারে ওলামাদের একাধিক অভিমতের একটি মত হচ্ছে একজন রাসুল হচ্ছেন সেই নবী যাকে শরিয়া দেওয়া হয়েছে একজন নবী তিনি রাসুল নন তিনি অন্য একজন রাসুলের সরিয়াকে অনুসরণ করবেন সুতরাং প্রত্যেক রাসুলই হচ্ছেন একজন নবী কিন্তু প্রত্যেক নবী রাসুল নন যদি কোন একজন নবীকে নতুন সরিয়া প্রদান করা হয়ে থাকে তখন তিনি হয়ে যাবেন একজন রাসুল ব্যাপারটিকে সহজ করার জন্য আমরা একটি উদাহরণ হারুন ছিলেন একজন কিন্তু হারুন আলাহ ইসলাম তাকে কোনো শরিয়া প্রদান করা হয়নি তিনি একজন নবী এবং তিনি মুসা আলাহিসামের সরিয়াকে অনুসরণ করেছেন আদম আলাহিস্লামের কাহিনী শুরু করার পূর্বে চলুন এই বিশ্বজগতের শুরু কিভাবে হয়েছিল সেই সম্পর্কে জেনে নেওয়া যাক কিভাবে এর সবকিছু শুরু হল বুখারী থেকে বর্ণিত রয়েছে ইয়েমেন থেকে একদল লোক রাসুল্লাহ সাল্লাই কাছে আসলেন এবং এসে জানতে চাইলেন ইয়া রাসুল্ল মা আউ আলহাজ আমর ইয়া রাসুল্লাহ এই সবকিছু কিভাবে শুরু হয়েছে তারা জানতে চাচ্ছিলেন কিভাবে এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে রাসুল উহ সাল্লাম জবাবে বললেন কান আল্লাহ ওয়ালাম ইয়াকুম কাবলা হুসাই ওয়াফি রুয়া ও আল্লা হুসাই শুরুতে কেবল মাত্র আল্লাহ ছিলেন তার পূর্বে কিছু ছিল না এবং অন্য একটি বর্ণনা এসেছে তার সাথে কিছুই ছিল না শুরুতে কেবল মাত্র আল্লাহ ছিলেন ওয়ান আর সুহু আলা মা তখন তার আরস ছিল পানির উপর ওয়ানা আর সুহু আলাল মা তখন তার আরস ছিল পানির উপর ওয়াতা বা ফি জিক্রিকুল্লা শাহী অতপর তিনি কিতাবে সমস্ত কিছু লিপিবদ্ধ করলেন ওয়া খালাকা ওয়া তিওয়াল আর্থ অতপর তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন বুহারি থেকে ইমরান ইবনে হুসাইন বর্ণিত সেই হাদিসটিতে রয়েছে ইয়েমান থেকে আগত দলটি রাসুল্লাহ সাল্লা ইসলামের কাছে এসে জানতে চাইলেন আমরা আপনার কাছে দিন শিখতে এসেছি এবং জানতে এসেছি কিভাবে এসব কিছু শুরু হলো রাসুল্লাহ সাল্লাহাম জবাই বলেছেন শুরুতে শুধুমাত্র আল্লাহ ছিলেন আদিতে শুধুমাত্র আল্লাহ ছিলেন তার আগে কিছু ছিল না এবং তার আড়স ছিল পানির উপর এবং অতঃপর তিনি কিতাবে সমস্ত কিছু লিবিবদ্ধ করেছেন এবং এরপর তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন রাসুল্লাহ পর বলেন ইন্নাকুকালাম সুম্মুক তুব ফাজারা ফিতিল কাস বিমা হুয়া কিনুন ইলা আমা আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম অতঃপর তিনি তাকে বললেন লিখ তৎক্ষণাৎ সে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সমস্ত কিছু কিতাবে লিপিবদ্ধ করলাম মুসলিম থেকে বর্ণিত একটি হাদিসে বলেছেন ইন্নআল্লাহ কতাবা মির আল খালকাল এই আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মোহাম্মতাল্লাহ এই সৃষ্টি জগতের তাকদীর দিয়ে লিপিবদ্ধ করেছেন সুতরাং আপনি যা কিছু পাবেন আপনার রিস্ক তার সমস্ত কিছু পৃথিবী এবং আসমান সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ হয়ে গেছে সুতরাং এই রিস্ক নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা উদ্বিগ্ন না হয়ে এর উপর সন্তুষ্ট থাকা উচিত আমরা কতটুকু পাবো। সেই সিদ্ধান্ত আল্লাহ সুহামতাল্লাহ নিজে গ্রহণ করেছেন আসমান এবং জমিন সৃষ্টির পর আল্লাহ আল্লাহমেরা এবং জিনদেরকে সৃষ্টি করলেন মালাইকা রাসুল্লাহ সাল্লা খুলিকালিজিমিন মালাইকা ফেরেস্তাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে মালাইকা এবং জিন তারা মানুষের পাশাপাশি আরও দুইটি সৃষ্টি এবং তাদের সম্পর্কে আমরা জানি মালাইকার হচ্ছে নূরের তৈরি আলোর তৈরি এবং জিন আগুনের তৈরি ইবলিস একজন জিন ছিল এবং সে অত্যন্ত নিষ্ঠাবান ছিল যার কারণে আলসো মতওয়ালা তাকে মালাইকাদের অন্তর্ভুক্ত করেছিলেন এবং তাকে অতি উচ্চ মর্যাদান করেছিলেন যদিও সে একজন জিন ছিল এরপরও সে মালাইকাদের অন্তর্ভুক্ত ছিল তার ইবাদতে নিষ্ঠার কারণে মালাইকাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন থেকে এবং আদম আলাহিসাল্লামকে তৈরি করা হয়েছে মাটি থেকে আল্লাহ সুহাম বলছেন আর তোমার পালনকর্তা যখন মালাইকাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি আল্লাহ মোহাম্মদালা মালাইকাদেরকে বলছেন ইনফিলা আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব খলিফা শব্দের অর্থ কি খলিফা শব্দটি এসেছে খালাফ থেকে খালাফ শব্দের দুটি অর্থ রয়েছে প্রথম অর্থ হচ্ছে কারো প্রতিনিধি হওয়া প্রতিনিধিত্ব করা এবং দ্বিতীয় অর্থটি হয়েছে উত্তরাধিকারী হওয়া বা কারো স্থলাভিষিক্ত হওয়া অর্থাৎ কাউকে রিপ্লেস করে তার আসনকে গ্রহণ করা এই দুইটি হচ্ছে খালাফ শব্দের অর্থ উদাহরণস্বরূপ আলোচনা অন্যত্র কুরআনে বলেছেন অতঃপর তাদের পরবর্তীতে আসল অপদার্থ ব্যক্তিরা তারা সালাহকে নষ্ট করল প্রবৃত্তির অনুসরণ করলো সুতরাং অচিরেই তারা পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে এই আয়াতে আলোসমা মাতাওয়ালা এমন ব্যক্তিদের কথা বলছেন যাদের আগমন ঘটেছে আম্বিয়াদের পরে নবীদের পরে পরবর্তী ব্যক্তি এবং তাদেরকে বোঝানোর জন্য আলোসুমাতলা খালাফ শব্দ ব্যবহার করেছেন এবং এই কারণে আমরা দেখতে পাই সালাফ এবং খালাফ এই দুইটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে যথাক্রমে পূর্ববর্তী এবং পরবর্তী ব্যক্তিদেরকে বোঝানোর জন্য সালাফ সালাফ সালাফ হচ্ছেন এই উম্মার প্রথম তিন জেনারেশন এবং তাদের পরবর্তীতে যারা এসেছেন তাদেরকে আমরা বলে থাকি তারা হচ্ছেন পরবর্তী ব্যক্তি বা খালাফ যেমন আবু বকর রাদহ যখন রাসুল্লাহ সাল্লা পরবর্তীতে এই উম্মার নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন আমরা তাকে বলেছি তিনি হচ্ছেন খলিফাতুর রাসুল্লাহ বা রাসুল্লাহ সাল্লা খলিফা কারণ তিনি পরবর্তীতে এসেছেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দায়িত্ব তিনি তার কাঁধে গ্রহণ করেছেন এখানে খলিফা শব্দটি ব্যবহৃত হয়েছে দুইটি অর্থে প্রথম অর্থ তিনি এই উম্মাহকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন রেসপন্সিবিলিটি গ্রহণ করেছেন বা আমানতকে গ্রহণ করেছেন এবং দ্বিতীয় অর্থটি হচ্ছে তিনি রাসুল্লাহ সাল্লা পরবর্তীতে তার স্থানে অভিষিক্ত হয়েছেন তার উত্তরাধিকারী হয়েছেন কুরআনে বলছেন ইন্নিজা ইল উফিলিফা আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব এই আয়তের অর্থ কি মাসুদ রাজি প্রথম ব্যাখ্যাটি দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ সুতাল আদম এবং তার সন্তানদেরকে দুনিয়াতে আল্লাহর আইন এবং হুকুমকে প্রতিষ্ঠা করার দায়িত্বে নিয়োজিত করেছেন রেসপন্সিবিলিটি প্রদান করেছেন সুতরাং বনি আদম পৃথিবীতে আল্লাহর আইনের প্রতিনিধিত্ব করছে তারা ন্যায়কে প্রতিষ্ঠা করবে অন্যায়কে প্রতিরোধ করবে এবং আল্লাহর নির্ধারিত হালাল হারামের সীমানাকে মেনে চলবে তারা হুদুদ কায়েম করবে এই গুরু দায়িত্বের প্রতিনিধিত্ব করছে আদম সন্তানেরা দ্বিতীয় ব্যাখ্যায় ইবনে আব্বাস রাজি তিনি বলেছেন মানুষ প্রজন্মের পর প্রজন্ম একজন অপরজনের স্থানকে দখল করে সুতরাং এই দুইটি ব্যাখ্যা পরস্পরের পরিপূরক একটি অপরটির সাংঘর্ষিক নয় পৃথিবীতে আমাদের আগমন হচ্ছে আলোচনায় আইনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য প্রজন্মের পর প্রজন্ম এই দায়িত্ব মানুষ পালন করে যাচ্ছে এক প্রজন্মের আগমন ঘটছে অন্য প্রজন্মের বিদায় হচ্ছে সৃষ্টিগতভাবে আমরা দেখতে পারি। মালাইকাদের থেকে মানুষ ভিন্ন মালাইকা বা ফেরেস্তারা তারা বিয়ে করেন না তারা সন্তানাদি লালন পালন করে থাকেন না কিংবা তাদের এক প্রজন্মকে অন্য প্রজন্ম প্রতিস্থাপন করে দেন না তারা বেঁচে থাকেন কিন্তু মানুষ আমরা একটি প্রজন্ম অন্য প্রজন্মকে সরিয়ে দিয়ে তার স্থান দখল করে থাকি এ কারণে আলোচ মহাতা কাউমেনুহের পরবর্তীতে যারা পৃথিবীর উত্তরাধিকারী হয়েছিল তাদের সম্পর্কে তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে নুহের পর খলিফা করেছেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব যদি আমরা এই আয়াতের পূর্বের আয়াতটি লক্ষ্য করি তাহলে আমাদেরকে আমাদের দায়িত্ব সম্পর্কে বুঝতে সহজ হবে আমরা পৃথিবীতে আমাদের দায়িত্ব এবং ভূমিকা সহজে বুঝতে পারবো আল্লাহ মহামতাল এই আয়তের পূর্বের আয়তে বলছেন এই পৃথিবীর সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন মানুষকে এত সম্মান দিয়েছেন আল্লাহ মোহাম্মতাল্লাহ বলছেন এই পৃথিবীর সমস্ত কিছু তোমাদের জন্য আল্লাহ মোহাম্মতাল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে আলোচনা মহাতালা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আলোচনা মানুষকে মর্যাদা দান করেছেন এবং মানুষের উপকারের জন্য অন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন সুতরাং মানুষ হচ্ছে এই পৃথিবীর চূড়ান্ত সৃষ্টি এবং এই পৃথিবীকে গড়ার দায়িত্ব আলোচক মহামাতালা মানুষের উপর অর্পণ করেছেন দুনিয়ার যে কোনো বস্তু যে কোনো সামগ্রী থেকে আলোচক মহাতালা মানুষকে দামি করে সৃষ্টি করেছেন কাজেই এটা কখনোই আমাদের উচিত নয় দুনিয়াবি কোনো সম্পদ কিংবা বস্তু লাভ করার জন্য আমরা মানুষকে নষ্ট করব, মানুষকে ধ্বংস করব কিংবা হত্যা করব মানুষের জীবনের দাম অত্যন্ত পবিত্র এ কারণেই আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাম বলেছেন একজন মুসলিমের রক্ত আল্লাহর নিকট কাবার থেকেও বেশি পবিত্র আল্লাহ আদম সন্তানকে এতটাই মর্যাদা দান করেছেন কুরআনে আল্লাহ সোহামতাল্লাহ বলেন ও আদম নিশ্চয়ই আমি বনি আদমকে আদম সন্তানকে মর্যাদা দান করেছি আল সুমতলা যখন মালাইকাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি তখন তারা কি বলেছিল তারা বলেছিল তখন মালাইকাগণ বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি সুতরাং এটা ছিল মালাইকা বা ফেরেস্তাদের প্রাথমিক রিয়াকশন এখন প্রশ্ন হতে পারে মালাইকাগণ কিভাবে জানলেন যে মানুষ পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করবে অথচ তখন আল সহ আদম সন্তানদের কিংবা আদম আলি সাল্লামকে দুনিয়াতে পাঠাননি কেন ফেরেস্তারা বললেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে এই বিষয়ের দুইটি ব্যাখ্যা রয়েছে একটি ব্যাখ্যা হচ্ছে আলোচনা মাতালা তিনি ইতিপূর্বেই মালাইকাদেরকে অবগত করেছিলেন যে তিনি মানুষ সৃষ্টি করবেন এবং মানুষ এই ধরনের কাজ করবে দ্বিতীয় ব্যাখ্যাটি প্রদান করেছেন ইবনি আব্বাস রাজিউতলাহ তিনি বলেন জিন জাতি মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে বসবাস করত এবং তারা যখন দুনিয়াতে ছিল তারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে রক্তপাত ঘটিয়েছে একে অপরের সাথে যুদ্ধ সংঘাত করেছে এবং সমস্ত পৃথিবীকে তারা কলুষিত করেছিল এবং তারা ব্যাপক অনর্থ ঘটিয়েছিল এবং পরবর্তী তেলাস মহাতালা মালাইকাদের একটি দল এবং ইবলিসকে সেই সমস্ত অবাধ্য জিনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন পরবর্তীতে তাদেরকে পৃথিবীর বিভিন্ন সমুদ্রের দ্বীপে কোণঠাসা করে ফেলা হল এবং তাদের একটি অংশকে ধ্বংস করে দেওয়া হল এই ঘটনা থেকেই মালাইকাগন বলছিলেন আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং পুনরায় রক্তপাত ঘটাবে এ আয়তের এই দুটি ব্যাখ্যাই রয়েছে যদিও এই দুটি ব্যাখ্যার সমর্থনে কোন হাদিস নেই কুরআনে বলেন নিঃসন্দেহে আমি যা জানি পরবর্তীতে আদমকে বলেন সমগ্র পৃথিবী থেকে সংগ্রহ করা এক মুঠো মাটি দ্বারা আদম আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন এবং ওই মাটি পৃথিবীর বিভিন্ন অংশ থেকে নেওয়া হয়েছে কাজে সেখানে সাদা কালো কিংবা গৌরবর্ণের মাটি ছিল কিছু মাটি নেওয়া হয়েছে পাহাড় থেকে কিছু মাটি নেওয়া হয়েছে উপত্যকা থেকে পরবর্তীতে সেগুলো একত্রে মেশানো হয়েছে এবং এ কারণে আদম সন্তানেরা তাদের বংশধরেরা বিভিন্ন বর্ণ নিয়ে জন্মগ্রহণ করে থাকে তাদের বৈশিষ্ট্য হয়ে থাকে ভিন্ন ভিন্ন কারণ কিছু মাটি নেওয়া হয়েছে পাহাড় থেকে কিছু মাটি নেওয়া হয়েছে উপত্যকা থেকে কিছু মাটি উর্বর কিছু মাটি অনুর্বর ফলে আদম সন্তানদের মধ্যেও কেউ হয়ে থাকে পবিত্র স্বভাবের কেউ হয়ে থাকে অশ্লীল স্বভাবের কেউ হয় পুণ্যবান কেউ হয়ে থাকে পাপি কেউ হয় বাধ্য আবার কেউ হয়ে থাকে একগুয়ে স্বভাবের আদম আলাহামকে কিভাবে তৈরি করা হয়েছিল বা কি ধরনের মাটি থেকে তৈরি করা হয়েছিল তুরাব বা ধুলো মাটি থেকে কিন্তু এটি একমাত্র শব্দ নয় যেটি আলসু মহামতওয়ালা আদম আলাহাইসালামের সৃষ্টিগত উপাদান হিসেবে কুরআনে বর্ণনা করেছেন বরং আলসু মহামাতালা তুরাব শব্দটি ব্যবহার করার সাথে সাথে আরও বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন তুরাব শব্দের অর্থ হচ্ছে মাটি বা ধুলো মাটি অন্যত্র আলাসু মহামতালা আদম আলাহ ইসলামের এই সৃষ্টিগত মাটির বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেছেন এটা হচ্ছে তিন তিন যার অর্থ পানি মিশ্রিত মাটি অর্থাৎ কাদা মাটি আলসু মহামতাল্লাহ আরও ব্যবহার করেছেন তিন ইন লাজিব শব্দটি যার অর্থ এমন কাদা মাটি যেটা আঠালো আলসু মহামতাল আরও বলেছেন হামাই মাসনুন যার অর্থ গারোবর্ণের গন্ধযুক্ত কাদা মাটি। এবং আলোসু মহামতওয়াল্লাহ আরও ব্যবহার করেছেন সালসাল বা ঠনঠনে মাটি সুতরাং একটি মাটি শব্দ এটা বোঝানোর জন্য আলসু মহামতাল্লাহ কেন এতগুলো শব্দ ব্যবহার করলেন তুরাব তিন তিন ইন লজিব হামাইম মাসনুন এবং সালসাল তুরাব হচ্ছে ধুলো মাটি তিন হচ্ছে কাদামাটি তিন ইন লজিব আঠালো কাদা মাটি ইম মাসনুন গারোবর্ণের গন্ধযুক্ত কাদা মাটি এবং সালসাল ঠনঠনি মাটি শুরুতে এটা ছিল শুধুমাত্র মাটি তুরাব মাটি যা পৃথিবী থেকে আলসুব তালা গ্রহণ করেছেন এটাই হচ্ছে তুরাব পরবর্তীতে এই মাটির সঙ্গে মেশানো হয়েছে পানি যা প্রত্যেকটি জীবের মূল উপাদান কুরআনে বলেছেন পানি থেকে আমরা সৃষ্টি করলাম প্রাণবন্ত সমস্ত কিছু সুতরাং যখন এই তুরাব বা মাটির সঙ্গে পানিকে মিশ্রিত করা হল সেটা হয়ে গেল কাদামাটি অর্থাৎ তিন এরপর এই কাদামাটিকে কিছু সময়ের জন্য রেখে দেওয়া হল যখন আপনি কাদামাটিকে কিছু সময় রেখে দেবেন তখন তার পানির অংশটি ধীরে ধীরে কমে আসবে এবং সেই মাটি আঠালো হয়ে আসবে সুতরাং শুরুতে ছিল কাদা মাটি কেননা তাতে প্রচুর পরিমাণে পানি ছিল কিন্তু যখন পানি এবং আদ্রতা কমে আসলো তখন এটা আঠালো হয়ে আসলো। এটাই হচ্ছে তিন ইল্লাজি বা আঠালো মাটি এরপর এই আঠালো মাটিকে আরও কিছু সময়ের জন্য রেখে দেওয়া হল ফলে এর গন্ধ বদলে গেল এবং এর বর্ণ বা রংটাও আরও গাঢ় হয়ে আসলো। এবং এটা কি আলোচনা মোহাম্মদ তাল্লাহ হামাই হামাইম মাসনুন আমি মানুষকে পচাকর্দম থেকে তৈরি শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি কালো মসৃণ এবং গন্ধযুক্ত কাদা কেননা এটাকে এই মাটিকে পানির সঙ্গে মিশ্রিত করার পর বেশ কিছু সময় ধরে রেখে দেওয়া হয়েছিল এবং এই মাটি থেকে আলা সুহামতাল্লাহ ছাঁচে ফেলে আদম আলাইসালামের দেহকে তৈরি করলেন এবং এই দেহটিকে এই অবস্থায় কিছু সময়ের জন্য রেখে দেওয়া হল পরবর্তীতে এটা পোড়া মাটির মতো শুকনো মাটিতে পরিণত হল যখন আপনি পোড়া মাটির তৈরি কোন সামগ্রী যেমন মাটি হারিতে আঘাত করবেন তখন এটা ঠনঠনে শব্দ করবে সালসাল কাল ফাক্ষার অর্থাৎ ঠনঠনে মাটি যেটা কিনা অনেকটা ঘন্টার মতো শব্দ করে থাকে আদম আল্লাহিস্লামের দেহকে আকৃতি দান করার পর আদম আলাইসালামের দেহকে আকৃতি দান করার পর সেটাকে শুষ্ক করার জন্য হলো। তাকে রুখ দেওয়া হয়নি শুধু একটা যদি আপনি আঘাত করেন তা থেকে ঠনঠন শব্দ যদি হাদিস নয় এবং সেই ঘটনা সম্পর্কে বলা হয়ে থাকে ইবলিস যখন আদম আলা নিথর সেই দেহটিকে পরে থাকতে দেখল তখন সে কি করেছিল এবং যদিও এটা হাদিস নয় কিন্তু এই বিষয়ে বলা হয়ে থাকে ইবলিস আদম আলা দেহটিকে পরে থাকতে দেখে সেদিকে দেহ থেকে ঠনঠন শব্দ বের হয়ে আসলো। যখন সে আদম আলাইসলামের দেহকে আঘাত করল তখন সে বুঝতে পারল এটার ভিতরে ফাপা। এবং তখন ই বলেছিল যদি আমাকে তোমার উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয় তবে আমি তোমাকে সরলপথ দেখাবো আর যদি তোমাকে আমার উপর শ্রেষ্ঠত্ব দেয়া হয় তবে আমি তোমার অবাধ্য হব সুতরাং দেখুন প্রথম দিন থেকে ইবলিস আদম আলাইসালামের শত্রু এবং সমস্ত মানুষের শত্রু আদম আলাহি ইসলামকে তখনও রুখ প্রদান করা হয়নি শুধুমাত্র তার দেহ সেখানে পড়েছিল অথচ তখনও ইবলিস তাকে বলছে যদি তোমাকে আমার উপর শ্রেষ্ঠত্ব দেয়া হয় তবে আমি তোমার অবাধ্য হব সুতরাং আসুন আমরাও এর বিপরীত কাজটি করি আমরা ইবলিসের অবাধ্য হই এবং আলহামতাল অনুগত হই কারণ আমাদেরকে ইবলিসের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে আদম আলা আলাহাল বেশ কিছু ক্ষেত্রে প্রদান করেছেন এর একটি হচ্ছে আমরা জানি নিজের হাতে তৈরি এবং আলাহ মহাতাকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন যে চারটি বিষয়ের মাধ্যমে তার একটি বিষয় হচ্ছে আল্লাহাল্লাহ তাকে নিজের হাতে তৈরি করেছেন এটা বিরাট একটি সম্মানের বিষয় এবং আমরা জানি যখন হাসরের ময়দানে সমস্ত মানুষ সফায়াতের জন্য বিভিন্ন আম্বিয়াদের কাছে যাবে যেন তারা আল্লাহ মোহাম্মতআল্লাহর কাছে সুপারিশ করেন সেই হাদিসে উল্লেখ করা হয়েছে শেষ বিচারের দিন যখন মানুষের কাছে যাবেন তখন তারা বলবে যার মধ্যে নিজের হাতে তৈরি করেছেন এবং আপনাকে সিজা করতে আল্লাহাল তার মালাইকাদেরকে আদেশ করেছিলেন সুতরাং আল্লাহ আদমকে এতটাই মর্যাদা প্রদান করেছিলেন আলাহমতাল্লাহ তাকে নিজের হাতে সৃষ্টি করেছেন এবং রাসুল্লাহ সাল্লা মুসলিমে বর্ণিত একটি হাদিসে বলেছেন খালাকল আদম আল্লাহ আদমকে তার ইমাম নব ইব্রাহিম এই হাদিসে একটি ব্যাখ্যা প্রদান করেছেন এবং তিনি বলেছেন আল্লাহ সুহামতা আদমকে তার নিজ আকৃতি সৃষ্টি করেছেন এর অর্থ হচ্ছে এখানে আল্লাহ সুভাহতাল্লাহ আকৃতি সম্পর্কে বলা হচ্ছে না এখানে আদম আলাহাইসালামের আকৃতির কথা বলা হচ্ছে অর্থাৎ আল্লাহ সুহামতাল্লাহ আদম আলাহিস্লামকে আদম আলাহিস্লামের আকৃতিতে তৈরি করেছেন আদমকে আদমের আকৃতিতে তৈরি করা হয়েছে হয়তো এর অর্থ আপনি বুঝতে পারছেন না আদমকে আদমের আকৃতিতে তৈরি করা হয়েছে এর আবার অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহ মহাম্মলা আদমকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের আকৃতিতে তৈরি করেছেন অন্য কথায় আদম আলাহিস্লামকে আমাদের মতো প্রথমে ভ্রুন এরপর নবজাতক শিশু শৈশবকাল পরবর্তীতে বয়প্রাপ্তি ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক একজন মানুষ জীবনের এতগুলো পর্যায়ে বা ধাপ অতিক্রম করতে হয়নি আদমল ইসলামকে তার পরিপূর্ণ আকৃতি দিতে আলোচনা করেছেন এবং আমাদের মতো তাকে এই আকৃতি পরিবর্তনের মধ্য দিয়ে অতিক্রম করতে হয়নি আমরা বিভিন্ন পর্যায়ের মধ্যে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে পূর্ণতা লাভ করে থাকি একটি কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হয় পরবর্তীতে ভ্রূণ থেকে ধীরে ধীরে ধাপে ধাপে এই পরিবর্তনগুলো সংঘটিত হয়ে থাকে কিন্তু আদম আলামকে প্রথম দিন থেকেই একজন পরিপূর্ণ মানুষের গঠন দিয়ে সৃষ্টি করা হয়েছিল আদমকে প্রথম দিন থেকেই একজন পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে এই কথাটা আমরা দেখতে পাই বর্তমানে যারা বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে সেই মতবাদে বিশ্বাস করেন অর্থাৎ থিওরি অফ ইভলিউশন বা বিবর্তনবাদ মতবাদে বিশ্বাস করেন সেই মতবাদে বিরুদ্ধে চলে যায় সেই ভ্রান্ত থিউরির মতে তারা বলে থাকে মানুষ নাকি ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে বর্তমানের অবস্থানে এসে পৌঁছেছে প্রথমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় এরপর সৃষ্টি হয় আদিকোষের এরপরে একটি কোষ থেকে একাধিক কোষ এবং এরপরে বাড়তে বাড়তে অবশেষে মানুষের আকৃতি ধারণ করেছে এটা সম্পূর্ণ একটি মিথ্যা কথা এই তথ্যটি সম্পূর্ণরূপে একটি মিথ্যা তথ্য কেন আল্লা সুহামতাওয়ালা তার নিজের হাতে আদমকে পরিপূর্ণ আকৃতি দান করেছেন এবং সেই আকৃতি আদমের মৃত্যু পর্যন্ত বহাল ছিল এখানে একটি বিষয় আমাদের স্পষ্ট থাকা উচিত ইসলাম থিউরি অফ ইভলিউশন বা বিবর্তনবাদ মতবাদকে সম্পূর্ণরূপে অস্বীকার করে না ইসলামের কিছু অংশকে সমর্থন করে এবং কিছু অংশকে অস্বীকার করে এই থিউরির যে অংশ বলে থাকে প্রকৃতি হচ্ছে সমস্ত কিছু স্রষ্টা সবকিছু এমনিতেই সৃষ্টি হয়েছে আদিকোষ থেকে প্রাণের সৃষ্টি হয়েছে এরপর বানর থেকে ধীরে ধীরে মানুষের আকৃতি এই তথ্য এর সঙ্গে ইসলাম কোনোভাবেই একমত নয় কিন্তু বিভিন্ন প্রজাতি তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করে থাকে থিউরির এই অংশের সাথে ইসলামের কোন বিরোধ নেই আমরা আমাদের চারপাশে বিভিন্ন পশু পাখি দেখে থাকি যারা বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করে এবং আমরা বলে থাকি এই সমস্ত বিষয় আলাস মহমতালার ইচ্ছাতেই সংঘটিত হয়ে থাকে আলসু মোহামতাল যখন আদমকে সৃষ্টি করলেন পরবর্তীতে আলসু মহমত আলাহ আদমের ভিতর রুহ ফুকে দিয়েছেন রুহ ছাড়া আমাদের এই শরীর আমাদের এই দেহ সামান্য একটি মাটির টুকরো মাটির একটি দলার মতো যা ধুলো মাটির তৈরি আমাদের এই শরীর কার্বন অক্সিজেন কপার সালফার এবং আয়রনের সমন্বয়ে গঠিত এবং মানব দেহের নাইনটি ছয়টি উপাদান দ্বারা গঠিত সেগুলো হচ্ছে অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম এবং ফসফরাস তাহলে আমরা প্রশ্ন করতে পারি জীবনের প্রকৃত মর্ম বা জীবনের মূল রহস্য কি এই রুখ যখন আমাদের শরীর ত্যাগ করে এই মাটি আবার আমাদের শরীরকে গ্রাস করে নেয় আমাদের এই দেহ আবার মাটির সঙ্গে মিশে যায় আল্লাহ মোহাম্ম কুরআনে বলেন এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তাতেই তোমাদেরকে ফিরিয়ে নেব এবং পুনরায় তা থেকেই আমি তোমাদেরকে উত্থান করব রুহ ছাড়া আমাদের এই শরীর প্রকৃতপক্ষে মৃত এবং এর উপাদানগুলো হচ্ছে ধুলো মাটির উপাদান রুহ আমাদের শরীর এবং দেহের মধ্যে জীবন সঞ্চার করে এবং এটি হচ্ছে প্রাণের গোপন রহস্য বৈজ্ঞানিক এবং প্রযুক্তির আধুনিক উন্নতি সত্ত্বেও প্রাণের এই গোপন রহস্য আজও রহস্য রয়ে গেছে চোদ্দশো বছর আগে রাসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল এই রুহ সম্পর্কে আবদুল্লাহ নেমাস উদ্য থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রাসুল্লাহ সাল্লাইসলামের সাথে মদিনার জনবসতিহীন একটি এলাকা দিয়ে চলছিলাম এবং তিনি এবং তিনি একটি খেজুরের ডালে ভর দিয়ে একদল ইয়াহুদির কাছ দিয়ে যাচ্ছিলেন সেখানে ইয়াহুদিরা তারা একজন লাগলো তাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করো তারা নিজেদের মধ্যে বলা বলি করছিল যে তাকে কোন প্রশ্ন করো না হয়তো তিনি এমন কোন জবাব দিবেন যেটা তোমরা পছন্দ করবে না তাকে প্রশ্ন করো না হয়তো তিনি এমন কোন জবাব দিবেন যেটা তোমরা পছন্দ করবে না কিন্তু শেষ পর্যন্ত তারা বলল আমরা তাকে প্রশ্ন করবই অতঃপর তাদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে লাগলো। হে আবুল কাশেম রুহ কি রাসুল্লাহ চুপ করে রইলেন এবং হাদিসের বর্ণনাকী আব্দুল্লাহ নিমাস ও দাদুতানহু তিনি বুঝতে পারলেন রাসুল্লাহ ইসলামের উপর ওহীন আজিল হচ্ছে তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন এবং পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাসলামের যখন সেই অবস্থাটি কেটে গেল তখন তিনি বললেন তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বলে দাও রুহ আমার প্রতিপালকের আদেশেই সংগঠিত হয়ে থাকে এবং এই বিষয়ে আমাকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে রুহের একমাত্র রহস্য জীবনের প্রকৃত রহস্য একমাত্র আলাস মহত জানেন এবং এই ব্যাপারে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত চোদ্দশো বছর আগে রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল কিন্তু এতগুলো বছর পরেও মানব সভ্যতা রুহ সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান অর্জন করতে পারেনি সেদিনের সেই কমিউনিজম শাসিত সোভিয়েত ইউনিয়ন যারা কিনা সব ধরনের আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বিষয়কে অস্বীকার করত তারা শুধুমাত্র বস্তুগত জীবনকে বিশ্বাস করত ফিজিক্যাল বিষয়গুলোকে তারা বিশ্বাস করত যে কোনো ধরনের স্পিরিচুয়াল বিষয়কে তারা অবিশ্বাস করত সুতরাং তারা চিন্তা করল তারা কৃত্রিমভাবে মানুষ তৈরি করতে পারবে ল্যাবরেটরিতে তারা মানুষের শারীরিক গঠন পরীক্ষা করল এবং মানুষ যে সমস্ত উপাদানে তৈরি সেই উপাদানগুলো তারা মিশ্রিত করলো কপার আয়রন সালফার অক্সিজেন দিয়ে তৈরি বলে তারা মানুষকে শনাক্ত করলো। এবং সবগুলো মিশ্রিত করার পর তারা সেখানে ইলেকট্রিক্যাল শখ দিতে লাগল এবং তারা ভাবতে লাগল হয়তো এখানে প্রাণ চলে আসবে এবং তারা এই উপাদানগুলো মিশ্রিত করার পর ঠিক যেভাবে মানুষের শরীরে যত অনুপাতে এগুলো মিশ্রিত থাকে সেভাবে তারা মিশ্রিত করল এবং এরপরে তারা সেখানে ইলেকট্রিক্যাল শখ দিতে লাগল এবং তারা ভাবল হয়তো এই শরীরে প্রাণ সঞ্চার হবে আমাদের শরীর আমাদেরকে জীবিত রাখে না আমাদের শরীর ধোয়ার মতো এবং এটা ধুলমলিন পৃথিবীরই একটা অংশ যে জিনিসটা আমাদেরকে জীবিত রাখে সেটা হচ্ছে রুহ এবং সেই গোপন রহস্যটি আলোচনা তালা আমাদের মধ্যে স্থাপন করে দিয়েছেন রুহ হচ্ছে এমন একটি জিনিস যে সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া হয়নি এবং এটি হচ্ছে জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় এ আমরা দেখতে পাই যখন মোসা এবং ফেরাউনের জাদুঘরদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল জাদুঘরেরা নকল সাপ তৈরি করল তারা তাদের লাঠি ছুঁড়ে মারছিল এবং দৃষ্টি বিভ্রমের কারণে সেগুলোকে দেখতে সাপের মতো মনে হচ্ছিল কিন্তু মোসা আলাহিসাল্লামের লাঠিটি আল্লা সু মোহাম্মত সেখানে রুহ সঞ্চার করে দিলেন এবং সেই লাঠিটি সত্যিকারের সাপে পরিণত হল একমাত্র আল্লাহ সুহামত আল্লাহ হচ্ছেন জীবন এবং মৃত্যু নিয়ন্ত্রণকারী প্রাণ সঞ্চারকারী আল্লাহ মুসা আলাহ ইসলামের সেই লাঠিতে প্রাণ সঞ্চার করলেন এবং সত্যিকারের সাপে সেটাকে পরিণত করে দিলেন কারণ তারা জানত তারা শুধুমাত্র দৃষ্টি বিভ্রমের মাধ্যমে মানুষকে ধোকা দিচ্ছে কিন্তু প্রাণ সঞ্চার করার কোন ক্ষমতা তাদের নেই যখন তারা মুসা আলাামের লাঠিটিকে দেখল তখন তারা বুঝতে পারল এটি হচ্ছে মজিজা এবং আল্লাহ মোহাম্মতাল্লাহ সেখানে রুহ সঞ্চার করে দিয়েছেন তারা সাথে সাথে সেখানে সিজদায় পড়ে গেল এবং মুসলিম হয়ে গেল তারা জানত এই মজিজা প্রাণ সঞ্চার করা কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সুতরাং এই রুহ হচ্ছে সেই বস্তু যা আমাদেরকে প্রাণ দিয়ে থাকে এবং এটা শুধুমাত্র আল্লাহ সুহাম তাল্লার আওতাধীন এই রুহ প্রথমবারের মতো যখন আদম আলা দেহে প্রবেশ করল আদম্লাম আদম আলাইসালাম হাঁচি দিয়ে উঠলেন আবু হুরাইন বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহ যখন আদমকে তৈরি করে তার ভিতর রুহ ফুকে দিলেন তখন আদম হাঁচি দিলেন এবং বললেন আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ সুবহান হুয়া তালা জবাবে বললেন ইয়ার হামুক আল্লাহ হে আদম আল্লাহ তোমার উপর রহম করুন সুতরাং আদম সালামের জীবনের প্রথম ঘটনাটি হচ্ছে আল্লাহর রহমত তার উপর বসিত হয়েছে আল্লাহ মোহাম্মতাল্লাহ যখন আদমকে তৈরি করেছেন তার মধ্যে রুহ রুকিয়ে দিয়েছেন আল্লাহ নিজে যে আদম আলাকে বলেছেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তোমার উপর রহম করুন এবং এটাই হচ্ছে সর্বপ্রথম জিনিস যে আদম আলা শিক্ষা দেওয়া হয়েছিল সুতরাং শুরু থেকে আল্লাহ রহমত আদম আলা আলম আলাইস্লামকে সৃষ্টি করার পর আল্লাহ মোহামতাল্লাহ বললেন তুমি মালাইকাদের কাছে যাও আল্লাহ মোহাম্মদাল্লাহ তাকে মালাইকাদের কাছে যেতে বললেন এবং তাদেরকে সালাম দিতে বললেন আদম আলাইসাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে বললেন আসসালাম আলাইকুম এবং তারা উত্তর দিলেন বারাকাতু। আপনার উপর আল্লাহর শান্তি আল্লাহর রহমত এবং বারাক বর্ষিত হোক অতপর আদম আলাহিসাল্লাম আল্লাহর কাছে ফিরে আসলেন এবং আল্লাহ মোহামতাল্লাহ তাকে জানিয়ে দিলেন এই বাক্যটি হচ্ছে তোমার এবং তোমার বংশধরদের পরস্পর অভিবাদন জানানোর পদ্ধতি সালাম সুতরাং আল্লাহ সুমাহতালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আদম সালামের মাধ্যমে আমরা কিভাবে পরস্পর পরস্পরকে অভিবাদন জানাব সালামের মাধ্যমে অথচ আমরা এখন এই সালামটিকে বাদ দিয়ে বিভিন্ন শব্দ অভিবাদনের জন্য গ্রহণ করেছি দুঃখের বিষয় যে বর্তমানে আমরা এই সালামকে বাদ দিয়ে সালামের প্রচলন বাদ দিয়ে বিভিন্ন শব্দকে গ্রহণ করেছি যেগুলো কোন অর্থ হয় না হাই হ্যালো কি খবর কি অবস্থা শুভ সকাল এই সমস্ত শব্দ আমরা অভিবাদন হিসেবে গ্রহণ করেছি অথচ আল্লাহ সুহামতাল্লাহ আদম এবং তার বংশোধদের জন্য কত সুন্দর একটি অভিবাদন শিখিয়েছেন আলাইকুম এবং এর অর্থ কত চমৎকার এবং এর মাধ্যমে ইসলামের সৌন্দর্যও ফুটে উঠেছে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও যখনই আমরা কোন মুসলিম পরস্পরের সাথে একত্রিত হব আমরা বলবো আসালাম আলাইকুম আপনার উপর শান্তি বসিত হোক সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে মুসলিম হরত ফিক দিয়েছেন উত্তম জবাব হচ্ছে এই কথা বলার পর যে কোনো ধরনের সম্ভাষণ ব্যবহার করতে পারেন সেটা হতে পারে কি খবর কেমন আছেন ইত্যাদি যেকোনো কিছু সুতরাং শুরুতে আপনাকে সালাম দিতে হবে অভিবাদন হিসেবে পরবর্তীতে আপনি যে কোনো সৌজন্যমূলক কথা দিয়ে আপনাদের কথাবার্তা শুরু করতে পারেন কেননা আমরা জানি রাসুল্লাহ সাল্লাম যখন সাহাবিদেরকে দেখতেন তাদেরকে সালাম জানাতেন পরবর্তীতে তিনি জিজ্ঞাসা করতেন কাইফা আসবাহা সকালটি কেমন যাচ্ছে বা কি খবর সকাল কেমন যাচ্ছে যে শুরুতে আমাদেরকে সালাম দিতে হবে আদম সালামকে সৃষ্টি করার পর একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আল্লাহ সুহামাতালা আদমের সাথে এবং সমস্ত আদম সন্তানের সাথে একটি চুক্তি সম্পাদন করেছেন আমার এবং আপনার সাথে আল্লাহ সুভাতাওয়ালা একটি চুক্তি সম্পাদন করেছেন ইজরিদমিটুম ফুসিম অলসিবি শহীদ গোলোয় মিদু নী আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তার সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন আলাস আমি কি তোমাদের রব নই তারা বলল কালুবালা শাহিদনা অবশ্যই আমরা সাক্ষ্য প্রদান করছি আল্লাহ বলেন আবার না কি আমাদের দিন তোমরা বলতে শুরু করো যে এই বিষয়টি তো আমাদের জানা ছিল না ইন্না কুন্নাফিল এই বিষয়টি তো আমাদের জানা ছিল না এই এই কথাটি আল্লাহ বলেন যে আবার না কিয়ামতের দিন তোমরা বলতে শুরু করো যে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে চুক্তি আমার এবং আপনার সাথে আল্লাহ চুক্তি করেছেন এবং এই এত সেই চুক্তির ব্যাপারে কথা বলছে সেই চুক্তিটি কি ছিল আলাস্তু বি আমি কি তোমাদের রব নই আল্লাহ সুহাম্মাল্লাহ আমাদের সাথে এই চুক্তি করে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন যে আমরা তাকে রব হিসেবে গ্রহণ করেছি একমাত্র একক রব হিসেবে গ্রহণ করেছি আমরা তাকে ছাড়া আর কাউ কি ইবাদত করব না এবং এই বিষয়ে আমরা সমস্ত মানুষ একমত হয়েছিলাম আমরা নিজেরা নিজেদেরকে সাক্ষী করেছিলাম যে আমরা একমাত্র আল্লাহ ইবাদত করব এবং আলোচ মাদা আরো বলছেন কিয়মতের দিন যেন তোমরা এই কথা বলতে না পারো যে এই বিষয়ে তো আমাদের কোন জ্ঞান ছিল না আমি জানতাম না এবং এই আয়াতের দুইটি ব্যাখ্যা রয়েছে এই চুক্তি গুরুত্ব সম্পর্কে দুইটি ব্যাখ্যা এই আয়ত্তের ব্যাখ্যা রয়েছে প্রথম ব্যাখ্যাটি হচ্ছে এই চুক্তি হচ্ছে ফিতরাতের চুক্তি ফিতরাত হচ্ছে আদি অবস্থা আদি স্বভাবজাত অবস্থা মানুষের স্বভাব ধর্ম আমাদের প্রত্যেকেরই একটি আদি অকৃত্রিম অথবা স্বভাবজাত অবস্থা রয়েছে এবং সেটা হচ্ছে ইসলাম আল্লাহ মাহমাতা আমাদেরকে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন রাসদাম বলেছেন কিয়ামতের দিন একজন জাহান্নমী ব্যক্তিকে বলা হবে যদি তুমি পৃথিবীর সমস্ত ধনসম্পদের সম্পদের মালিক হতে তাহলে এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তার সবটাই মুক্তিপণ হিসেবে দিতে তুমি কি রাজি থাকবে উত্তর সে বলবে জি হ্যাঁ অবশ্যই তখন আল্লাহ সেই বান্দাকে বলবেন আমি তো তোমার নিকট এর থেকেও আরো সহজ বিষয় চেয়েছিলাম আদমের পিঠে থাকা অবস্থায় আমি তোমার নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তুমি আমার সাথে কাউকে শরিক করবে না কিন্তু তুমি সেটাকে প্রত্যাখ্যান করেছো এবং আমার সঙ্গে বলেছেন প্রত্যেক মানব শিশু জন্ম লাভ করে এই ফিতরাত বা স্বভাব ধর্মের উপর যেটা হচ্ছে ইসলাম প্রত্যেক মানব শিশু জন্ম লাভ করে ফিতরাতের উপর পরবর্তীতে তার পিতামাতা তাকে ইয়াহুদি অথবা খ্রিস্টান কিংবা মাজুসি বা অগ্নিপূজারি হিসেবে বড় করে তোলে সুতরাং শুরুতে সর্বপ্রথম আমরা মুসলিম ছিলাম আমরা সবাই প্রথমে মুসলিম হিসেবে আমাদের যাত্রা শুরু করেছি এই আমরা বর্তমানে দেখতে পাই যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে থাকেন তারা অনেকেই ধর্মান্তরিত বা কনভার্ট শব্দটি শুনতে পছন্দ করেন না এবং যারা বলে থাকেন আমরা তো ধর্মান্তরিত হইনি বরং আমরা আমাদের পূর্বের আদি অবস্থায় ফিরে এসেছি আমরা রিভার্ট হয়েছি বা আদি অবস্থায় পুনরায় ফিরে এসেছি শুরুতে আমরা মুসলিম ছিলাম পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম এবং আবার আমরা এখন ইসলামে ফিরে এসেছি সুতরাং আমরা কনভার্ট নই আমরা হচ্ছি রিভার্ট মুসলিম হিসেবে পুনরায় আল্লাহ মোহাম্মতলার কাছে আমরা আত্মসমর্পণ করেছি আদম আলাহ ইসলামের সাথে এবং একই সাথে সমস্ত মানুষের সাথে চুক্তি হয়েছে আল্লাহ মোহাম্মতোল্লাহ আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাব আমি কি তোমাদের রব নই আমরা তাকে রব হিসেবে মেনে নিয়েছি এবং তার সঙ্গে কাউকে শির করব না বলে অঙ্গীকার করেছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ চুক্তিটি হয়েছে নবীদের সাথে আদম আল্লাহ ইসলাম যখন তার সমস্ত সন্তানদের দিকে দৃষ্টি দিলেন সেখানে আম্বিয়াদেরকে তিনি প্রদীপের মতো উজ্জ্বল দীপ্তিমান দেখতে পেলেন এবং আলাহ সুবাদ আদমের এই সন্তানদের কাছ থেকে রিসালাত এবং নবুয়াতের বিশেষ অঙ্গীকার গ্রহণ করেন এ প্রসঙ্গে আলাহ সুবাদ স্মরণ করো যখন আমি আম্বিয়াদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার নিকট থেকেও এবং নোহ ইব্রাহিম মোসা ও মারিয়ামের পুত্র এইসান নিকট থেকেও তাদের নিকট থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার এবং একই সাথে সমস্ত নবীদের কাছ থেকে সর্বশেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম সম্পর্কেও আল্লাহ সুহাম তাহলে অঙ্গীকার গ্রহণ করেছেন আল্লাহ সহ কুরআনে বলেন আর আল্লাহ যখন আম্বিয়াদের কাছ থেকে অঙ্গীকার নিলেন আমি যা কিছু তোমাদেরকে দান করেছি কিতাব এবং হিকমত অর্থাৎ শেষ নবী আসবেন তোমাদের নিকট যা আছে তাওরাত এবং তার সত্যায়নকারী হিসেবে তখন সেই রাসুলের প্রতি তোমরা ইমান আনবে এবং তাকে সাহায্য করবে আল্লাহ সহ্লাহ বললেন তোমরা কি অঙ্গীকার করছ এবং উপরোক্ত শর্তে আমার ওয়াদাকে কবুল করে নিচ্ছ বললেন আমা আমরা অঙ্গীকার করছি আল্লাহ বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম সমস্ত মানুষদের সাথে যুক্তি করেছেন আম্বিয়াদের সাথে করেছেন এবং একই সাথে কিতাবদের আলেমদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন আল্লাহাল বলেন আর যখন আল্লাহ আহলে কিতাবদের কাছ থেকে আলাহ বলেন আর আল্লাহ যখন আহলে কিতাবদের আলেমদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তারা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং গোপন করবে না তখন তারা সে নিজেদের প্রতিজ্ঞাকে পেছনে ফেলে রাখল এবং তার কেনাবেচা করল সামান্য মূল্যের বিনিময়ে সুতরাং কতই না মন্দ এই কেনাবেচা এই আয়াতগুলো তার মধ্যে দেখতে পাচ্ছি দুনিয়াতে প্রেরণের পূর্বে আল্লাহতাল্লাহ আমাদের সাথে চুক্তি সম্পাদন করে নিয়েছেন এবং আমাদের ফিতরাত বা স্বভাব ধর্মকে সেভাবেই সৃষ্টি করেছেন যেন আমরা সৃষ্টিগত এবং স্বভাবগত কারণে আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারি এর জন্য আমাদের অতিরিক্ত প্রমাণের প্রয়োজন নেই স্বতঃফূর্তভাবে আমাদের এটা শনাক্ত করতে পারা উচিত যদি আমরা না পারি তাহলে বুঝতে হবে আমাদের সেই সৃষ্টিগত বৈশিষ্ট্য ফিতরাতকে আমরা নষ্ট করে ফেলেছি উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই আলোচমতলার সৃষ্টি হাঁসকে আলোচমতলা সৃষ্টি করেছেন পানিতে ভাসার জন্য পানি দেখে হাসের বাচ্চা ভয় পায় না পাখিকে আলোচমতলা সৃষ্টি করেছেন উড়ার জন্য সে সহজাতভাবে উড়তে শিখে ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লা সুবাহতাল সৃষ্টি করেছেন এমনভাবে যে এই মানুষ স্বভাবজাত কারণে শরীরবিহীনভাবে এক আল্লাহ ইবাদত করবে এবং এটাই হচ্ছে এই চুক্তিগুলোর মূল কথা আমরা দেখতে পাই নু আলাই ইসলামের সময়ে যে সমস্ত মানুষেরা তার আহ্বানে সাড়া দিয়েছিলেন তারা ছিলেন সমাজের দুর্বল শ্রেণীর মানুষ তারা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নুহের আহ্বানে সাড়া দিয়েছিলেন এবং আল্লাহ সুহামতাল্লার সাথে সমস্ত শির্ক এবং শরিকদেরকে বর্জন করেছিলেন তাদের এই স্বতস্ফূর্য সাড়া দেওয়া দেখে সেই সময়কার কার তাদেরকে এই বলে সমালোচনা করছিল যে এদের তো কোন বোধ শক্তি নেই বাদিয়ার রাই তাদের বোধ শক্তি অপরিপক্ক বলেন মুমিনদের প্রতি কাফিরদের এই কটাক্ষ এটা মূলত একটি গুণ অর্থাৎ মুমিনরা সহজাতভাবে শরীরবিহীন অবস্থায় আলো সহার উপরে ইমান নিয়ে আসে এটা মূলত একটি গুণ এবং এ কারণে কুফ্ফাররা তাদেরকে কটাক্ষ করে থাকে যে এদের বোধ শক্তি অপরিপক্ এতটা স্বতস্ফরভাবে মানুষ ইসলামকে গ্রহণ করে থাকে বিশ্বাসীদের প্রতি কুফ্ফারদের এই কটাক্ষ মূলত একটি গুণ এবং এই জন্য তারা প্রশংসার যোগ্য আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট সুতরাং এক নম্বরে স্বভাব ধর্ম বা ফিতরাত বা সৃষ্টিগত বৈশিষ্ট্য দুই নম্বরে যুক্তি বুদ্ধির মাধ্যমে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া এবং তিন নম্বরে এই বিশ্বজগতের সুনান বা নিয়ম রীতিকে পর্যবেক্ষণ করা এই সৃষ্টি জগতের নিয়ম নীতিকে পর্যবেক্ষণ করা এই তিনটি বিষয়ের যে একটি অথবা সবগুলো সংমিশ্রণের মাধ্যমে একজন মানুষ আলোচনাতালার বরত্ব এবং পরিচয় সম্পর্কে জানতে পারে এবং এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ফিতরাতের মাধ্যমে সহজাতভাবে আলোচনাতালার পরিচয় লাভ করা যদি ফিতরাত নষ্ট হয়ে যায় ক্ষেত্রে লজিক বা যৌক্তিক বোধশক্তির মাধ্যমেও আপনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে আলোচনা শরীরবিহীন অবস্থায় সমস্ত বা যোগ্য এবং এটাও যদি কাজ না করে তাহলে এই আসমান এবং জমিনের প্রতিটি স্থানে আলোস মহাতাল্লার আয়াত বা নিদর্শন বিদ্যমান যেগুলো আপনাকে বলবে সমস্ত শির্ককে বর্জন করে এককভাবে আলোচ মহামতাল্লার আনুগত্য করতে সুতরাং এই চুক্তি যা আলোচ মহমাতলা আদমের সন্তানদের সাথে সম্পাদন করেছেন সেটারই বাস্তবায়ন ঘটে যখন একজন মানুষ দুনিয়াতে এসে আল্লাহ সম্পর্কে সচেতন হয় এবং ইসলাম যা মানুষের সহজাত দিন সেটাকে গ্রহণ করে সন্তুষ্ট হয় আদম আলা ইসলামের সাথে এই চুক্তির পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আল্লাহ সুহাম তাল্লাহ বলেন সমস্ত বস্তু সামগ্রীর নাম তাফসির গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে ইমনি আব্বাস রাজিয়া নহর মতামত তিনি বলেছেন আল্লাহ তাকে সব কিছুর নাম শিখিয়েছেন এটাকে আক্ষরিকভাবে গ্রহণ করলে আমরা বুঝতে পারি আলাহ সুহাম তাল্লাহ আদম আলাইসালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন কিন্তু এই ব্যাপারে আরেকটি মতামত রয়েছে সেটা হচ্ছে আলহ সুবাহাল্লাহ আদম আল্লাহ ইসলামকে সব ধরনের বস্তু শনাক্ত করার ক্ষমতা প্রদান করেছেন শনাক্ত করে নাম প্রদান করার ক্ষমতা দিয়েছেন নাম বা সংজ্ঞা প্রদান করার ক্ষমতা দিয়েছেন অর্থাৎ যেটা হচ্ছে কথা বলার ক্ষমতা এটা হচ্ছে প্রথমে একটি বস্তু দেখে সেটাকে চেনা নাম দেওয়ার ক্ষমতা এটি হচ্ছে মানবীয় গুণাবলী পৃথিবীতে আমাদের দেখতে পায় বিভিন্ন ধরনের ভাষা রয়েছে এবং এই সবগুলো ভাষার লালা মানুষকে শিক্ষাদান করেছেন প্রথমে কোন একটি বস্তুর নামকরণ করা হয়ে থাকে এরপর তার সঙ্গে ক্রিয়া বিশেষণ সর্বনাম ইত্যাদি যুক্ত করে আমরা সেই ভাষার মাধ্যমে সেই বস্তুটিকে উপস্থাপন করে থাকি কল্পনা করুন যদি আমাদেরকে এই ক্ষমতাটি না দেয়া হতো ধরুন আপনি আপনার বন্ধুকে একটি গাছ সম্পর্কে বলতে চান আপনি সেটা বলতে পারছেন না নির্দিষ্ট করতেও পারছেন না কোনো নাম প্রদান করতে পারছেন না এখন কিভাবে আপনি তাকে বলবেন হয়তো তাকে আপনার সেই গাছের কাছে নিয়ে আসতে হবে অথবা আপনি তাকে একটি আপেলের ব্যাপারে বলতে চান আপনি তাকে বলতে পারছেন না নাম না জানার কারণে কিংবা নাম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আপনি এই বিষয়টি তাকে বলতে পারছেন না তখন সে আপেল আপনার সামনে নিয়ে আসতে হবে এবং তাকে বুঝাতে হবে অথচ আল্লাহ মোহাম্মতোল্লাহ আমাদের জন্য এই বিষয়টিকে কত সহজ করে দিয়েছেন আল্লাহল্লাহ বলেন খলাকাল ইনসান আল্লাহ মাহুল বয়ান আল্লাহ মোহাম্মতাল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অতপর তাকে বয়ান শিক্ষা দিয়েছেন কথা বলার ক্ষমতা শিক্ষা দিয়েছেন আল্লাহ মোহাম্মতোল্লাহ বলছেন আল্লাহ শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম কুল্লাহা এটা এমন একটা ক্ষমতা যে আলসু মহমতা প্রদান করেননি তারা শুধুমাত্র কিছু নির্দিষ্ট বিষয়ে জ্ঞান রাখতেন এবং আলসু মহমাত যা দিয়েছেন তা নিয়ে তারা সন্তুষ্ট থাকতেন আলসু মহামতা কুরআনে বলেন কোল অং বি ওনি বিসম ইহ উল ইসহনকল ইমন ইলম অলন্তন ইতীহী কোলয় আদমু হুম বিসম ইহল বিসম قال কো অল لكم কোল অলম غيب السماوات আলমুই সমতি ما تبدون আর আল্লাহ শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম তারপর সেই সমস্ত বস্তু সামগ্রীকে মালাইকাদের সামনে উপস্থাপন করলেন অতপর বললেন তোমরা আমাকে এগুলো নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তারা বলল আপনি পবিত্র আমরা তো কোন কিছুই জানি না তবে আপনি আমাদেরকে যা শিখিয়েছেন সেগুলো ব্যতীত নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমাসম্পন্ন আল্লাহ মোহামতাল্লাহ বললেন হে আদম মালাইকাদেরকে বলে দাও এসবের নাম তারপর যখন তিনি বলে দিলেন সে সমস্ত কিছুর নাম তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আসমান এবং জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালোভাবে আমি অবগত রয়েছি এবং সেই সমস্ত বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো আল্লাহ মোহাম্মতাল্লাহ সবকিছুই জানেন এ কারণেই তিনি মালাইকাদেরকে বললেন যে আদমকে সৃষ্টি করার মধ্যে একটি হিকমা রয়েছে যা মালাইকার জানেন না এবং এই ঘটনাটি আমাদের জন্য একটি শিক্ষা যখনই আমরা কোনো কিছু দেখি যা আমরা বুঝতে পারি না তখন আমাদের বোঝা উচিত যে এর মধ্যে এর পেছনে আল্লাহ মোহাম্মতাল্লার হিকমা রয়েছে বিচক্ষণতা রয়েছে প্রতিটি কাজের পেছনে রয়েছে একটি প্রজ্ঞা প্রত্যেক কিছুর পেছনেই আলসু মোহাম্মদার হিকমা রয়েছে আমরা মানুষের অনেক সময় কেন এই ঘটনাগুলো ঘটছে এই ধরনের প্রশ্ন করার ফাঁদে পড়ে যাই আমরা কাদরকে প্রশ্ন করি আমরা দুর্দশাকে প্রশ্ন করি অসুস্থতাকে প্রশ্ন করি দুর্যোগকে প্রশ্ন করি যুদ্ধবিগ্রহকে প্রশ্ন করি কেন এত কিছু ঘটছে কিন্তু আমাদের বোঝা উচিত যে এই সমস্ত ঘটনা আমাদের চারপাশে যা কিছু ঘটে চলেছে সব কিছুর পেছনে আলসু মহম্মদার প্রজ্ঞা রয়েছে হিকমাহ রয়েছে আল্লাহ মোহাম্মদাল্লাহ জানেন আমরা জানি না কেন এই প্রশ্ন করার অধিকার বা বিন্দুমাত্র যোগ্যতা আমাদের নেই আমাদেরকে এই তাকদীর নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আলম আলাই পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সিজদার ঘটনা আল্লাহ যখন বলছেন এবং সেই সব বিষয়েও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো এমনি কাসির রহম্লাহ এখানে বেশ কয়েকজন ওলামাদের মতামত উল্লেখ করার পর বলেছেন তোমরা যা গোপন রাখো এটা বলতে আল্লাহ মহামা ইবলিসের মনে গুপ্ত অহংকার এবং নিজেকে আদমের থেকে শ্রেষ্ঠ মনে করার কথা কি বুঝিয়েছেন আদমকে সৃষ্টি করে তার দেহে রুফ ফুঁকে দেওয়ার পূর্বেই আলাহ সুহামতাল্লাহ ফেরেস্তাদেরকে সির্জা করার আদেশটি জানিয়ে দিয়েছিলেন যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার পক্ষ থেকে একটি রুহ ফুকে দেব তখন তোমার তার সম্মুখে শিজা অবনত হয়েছে সুতরাং এটি একটি পূর্ব ঘোষণা ছিল কিন্তু যখন ঘোষণাটি বাস্তবায়নের আদেশ চলে আসল আলোচু মোহাম্মদার কালাম থেকে আমরা জানতে পারি আলোচু মহম্মতল্লাহ বলছেন অতঃপর সমস্ত ফেরিস্তায় একযোগে সিজাবনত হলো। ইবিস কিন্তু ইবলিস ব্যতীত সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখানে দেখতে পাচ্ছি আল্লাহ আদমকে সিদ্ধা করার আদেশ করেছেন এটি আল্লাহ একটি আদেশ এবং এই আদেশ বাস্তবায়নের মাধ্যমে মালাইকা এবং জিন সহ সমস্ত সৃষ্টির উপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হল কিন্তু ইবলিস এটাকে মেনে নিতে পারল না সে অহংকারে স্ফীত হল এবং আল্লাহ সু মহাম্মাল্লাহ বলেন আল্লাহর অস্তিত্ব নিয়ে কোন সন্দেহ পোষণ করেনি বা আল্লাহকে রব হিসেবে মেনে নিতেও সে অস্বীকার করেনি এমনকি আমরা দেখতে পাই যখন আল্লাহ সুহাম্মাল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন তখনও সে একমাত্র আল্লাহকে রব মেনে শরীরবিহীন অবস্থায় সরাসরি আল্লাহর কাছে দোয়া করেছে এবং বলেছে ইলা, সে আমার রব আপনি আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত অবকাশ দিন এই ঘটনাটি আমাদেরকে কুফর সম্পর্কে বুঝতে সাহায্য করবে বর্তমানে আমরা কালেমা পাঠ করি কিন্তু এর অর্থ আমরা জানি না আমরা সামাজিকভাবে কিছু আচার অনুষ্ঠান পালন করি নিজেদেরকে মুসলিম মনে করে থাকি রব হিসেবে আল্লাহকে মেনে নিলেই নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট মনে করি অথচ ইবলিজ যে কিনা ফেরেস্তাদের সর্দার ছিল জান্নাতে ছিল এবং আল্লাহ সম্পর্কে যার অন্তরে বিন্দুমতো সন্দেহ নেই এমনকি জান্নাত থেকে বিতাড়িত হবার পরেও যখন কি রাব হিসাবে সম্বোধন করে আল্লাহর কাছেই দোয়া করছিল এরপরও কেন সে কাফির হল কেন আল্লাহ মোহামদুল্লাহ বললেন সে কাফেরদের অন্তর্ভুক্ত হল এর কারণ হচ্ছে সে আল্লাহর আদেশকে অস্বীকার করল কিছু পালন করতে গিয়ে অপারগতা ভুল ত্রুটি হওয়া কম বেশি হওয়া এটা একটি বিষয় আর সরাসরি সেটাকে মেনে নিতে অস্বীকার করা এটি সম্পূর্ণ ভিন্ন আর একটি বিষয় ইবলিজ আদমকে স্বীকার করল না এবং আলসু মোহাম্মতাল্লাহ আদম আল ইসলামকে যে চারটি বিষয়ের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সেগুলোকে মেনে নিতেও সে অস্বীকার করল সে মানুষকে মর্যাদায় তার থেকে শ্রেষ্ঠ বলে মানতে চাইল না আল্লাহ বলেন নিল ইুদি অদম স্ল ইুদু মনফল কুতী কী গব্বং চালয়ল ইন অল মিলকি মিল অষ্টনি ক্লুত হু ইলি শরণ কর যখন আমি মালাইকাদেরকে বললাম আদমকে সিজদা করতীত সবাই সিজদায় গেল কিন্তু সে বলল আমি কি এমন সিজদা মাটি দ্বারা সৃষ্টি করেছেন সে বলল দেখুন তো এই তো সে ব্যক্তি যাকে আপনি আমার চেয়ে উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে থাকেন তবে আমি তাদের সামান্য সংখ্যক ছাড়া তাদের বংশধরদেরকে সমূলে বিনষ্ট করে দেব সুতরাং ইবলিসের এই অহংকার এবং এই ঘটনাটির মাধ্যমে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন আজকাল মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে ইবলিসের মতো নিজেদের খেয়াল খুশি মতো ইসলামকে কাটছাট করছে সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত আমরা যেন সেই সমস্ত মানুষটির মাধ্যমে প্রতারিত না হই যারা শরিয়ার স্পষ্ট নির্দেশনার বিরুদ্ধে নিজেদের ভালো লাগা মন্দ লাগাকে প্রাধান্য দিয়ে থাকে যদি ভালো লাগে সেই কাজটি করে আর যদি ভালো না লাগে সেটাকে বর্জন করে এমনকি তারা সব কিছুকে আল্লাহকে প্রশ্ন করে তারা কেন জানতে চায় দাড়ি কেন রাখতে হবে হিজাব কেন পড়তে হবে জাকাত কেন দিতে হবে অমুসলিমদের জিজিয়া দিতে হবে কেন জিহাদ কেন করতে হবে কেন মোরতারদের হত্যার বিধান রয়েছে এভাবে কেন প্রশ্ন করার মাধ্যমে মূলত আমরা অহংকার এবং অধ্যত্বকে প্রকাশ করছি আমাদের মূল প্রশ্ন হওয়া উচিত ছিল কে বলেছেন কেন বলেছেন সেটা নয় যখন আমরা জানতে পারবো আল্লাহ এবং তার রাসুল বলেছেন তখন আমাদের প্রশ্ন করার কোনো সুযোগ নেই বিনা বাক্য ব্যয়ে সেটা আমাদেরকে পালন করতে হবে এবং আল্লাহ মহামাত আল্লাহর মহান আদেশ পালনে ত্রুটি বিত্যুতি চলে আসতে আল্লাহর কাছে বিনিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে অন্যথায় নিজের যুক্তি বুদ্ধি দিয়ে আল্লাহর শরিয়াকে বিচার করা ইসলামকে বিচার করা এবং খেয়াল খুশি সাপেক্ষে আল্লাহর আদেশকে বর্জন করা কিংবা মেনে নিতে অস্বীকার করা আমাদেরকে ইসলামের সীমানা থেকে বের করে দেবে এবং সেক্ষেত্রে আমরা কুফারদের অন্তর্ভুক্ত হয়ে যাব স্পষ্ট নির্দেশের সঙ্গে সাংঘর্ষিক হলে সেখানে যুক্তি বা বুদ্ধি প্রয়োগের কোন সুযোগ নেই আমাদের ইসলামের জন্য উন্মুক্ত করে দেন্লাহ সব বিষয় অবগত তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন তিনি জানতে ইবলিস তার অন্তরে কি অহংকার গোপন করে রেখেছে ইবলিজ সৃষ্টির আগে আলাহমাত্লা সে সম্পর্কে জানান ইবলিস সৃষ্টির আগে থেকেও আলুস মহামতাল্লাহ সেই সম্পর্কে জানেন আলসু মহামতাল্লাহ এটাই চাইলেন যেন সেই বিষয়টি প্রকাশিত হয়ে পড়ে পাশাপাশি ইবলিস নিজেকে অতি উচ্চ মর্যাদাসম্পন্ন মনে করছিল কাজেই আদম আলা ইসলামের সৃষ্টি ছিল একই সাথে ইবলিস এবং মালাইকাদের জন্য একটি পরীক্ষা আলসু মহম্মতাল্লাহ ইবলিসকে প্রশ্ন করছেন কি সেই কারণ যার কারণে সে সিজদা করল না আল্লাহ মোহাম্মতাল্লাহ বলেন হেলিস আমি যাকে নিজের হাতে তৈরি করেছি আমি যাকে সহজে সৃষ্টি করেছি তার সম্মুখে সিদ্ধা করতে তোমাকে কিসে বাধা দিল তুমি কি অহংকার করলে না তুমি তার থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন সে বলল আমি তার চেয়ে উত্তম আনা মিন। আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা লক্ষ্য করুন আলসু মাল্লাহ আদমকে যে চারটি সৃষ্টিত্ব দিয়েছেন তার মধ্যে কি অর্থাৎ আল্লাহ সহস্তে আদমকে সৃষ্টি করেছেন এটা উল্লেখ করার মাধ্যমে জবাব চাইলেন হে ইবলিস আমি স্বস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সিজা করতে তোমাকে কিসে বাধা দিল আল্লাহ জানেন শয়তান নিজের অন্তরে হিংসা এবং অহংকারকে লুকিয়ে রেখেছে আল্লাহ প্রশ্ন করলেন তুমি কি অহংকার করলে না তুমি তার থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন শয়তান নিজের হিংসা এবং অহংকারকে লুকাতে চাইল যদিও তার কথার মাধ্যমে সেটা প্রকাশিত হয়ে গেল যখন সে বলল আমি তার থেকে উত্তম আনা মিন আপনি আমাকে আগুনে দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা দেখুন শয়তান যেন প্রকারান্তরে আল্লাহর ভুল ধরতে চাইছে সে বলতে চাইছে যুক্তির মাধ্যমে মাটির থেকে আগুন উত্তম হওয়ার পরেও কেন আল্লাহ ইবলিসকে মানুষের নিচে স্থান দিলেন তার যুক্তিতে ধরছে না কাজেই সে আল্লাহর ভুল ধরতে শুরু করল সুখান আল্লাহ মানুষ সৃষ্টির আগে আলোচনা দাদা যখন মালাইকেদেরকে এই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন যে তিনি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছেন তখন ফেরেস্তারাও বলেছিল কেন এর দরকার রয়েছে কেন আলোসু মহাতালে একষ্ঠটি করবেন ফেরেস্তারও প্রশ্ন করেছিল এবং তারা আসলে নিজেদের বুঝতে না পারার বিষয়টিকে প্রশ্নের মাধ্যমে উপস্থাপন করেছিল তারা বলেছিল ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট রয়েছি ফেরেস্তাদের সেই প্রশ্ন বা অভিব্যক্তি ছিল যেখানে ফেরেস্তাদের সেই প্রশ্ন বা অভিব্যক্তি তার পেছনে কোনো হিংসা বা অহংকার লুকানো ছিল না তারা মানুষ সৃষ্টির বিষয়টিকে আলোসু মহাদালে বুঝতে না পারার কারণেই কেন দিয়ে প্রশ্ন করেছিলেন নির্দোষ অভিব্যক্তি তারা জবাবদিহিতামূলক প্রশ্ন করেননি কিন্তু শয়তান যখন কেন প্রশ্ন করল সেটা ছিল অহংকারপূর্ণ এবং বেয়াদুবিপূর্ণ কিভাবে আমরা যখন মালাইকারা দেখলেন আলাস মানুষকে তাদের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন তখন তারা সাথে সাথে সেটাকে মেনে নিলেন এবং আল্লাহর বরত্বকে ঘোষণা করতে লাগলেন প্রশংসা করতে লাগলেন আদমকে আল্লাহর আদেশে সিজদাও করলেন কিন্তু ইবলিসের ঘটনা ছিল সম্পূর্ণ বিপরীত প্রথমত সে তো আল্লাহর আদেশে আদমকে সিসদাই করল না বরঞ্চ আদমকে শ্রেষ্ঠ হিসেবে মেনে নিতেও অস্বীকার করল এবং এখানেই শেষ নয় সে আল্লাহর সাথে তর্ক জুড়ে দিল কে শ্রেষ্ঠ এটা নিয়ে এখানে শয়তান যে যুক্তিটি উপস্থাপন করেছিল সে প্রসঙ্গে বলেছেন এখানে যুক্তি উপস্থাপন করার কোনো সুযোগই নেই কেননা এই কথাটি বলা নিষ্প্রয়োজন যখন যুক্তি স্পষ্ট নির্দেশের সাথে সাংঘর্ষিক হয় তখন যুক্তির কোন গ্রহণযোগ্যতা থাকে না এর এরপরও শতানের যুক্তিকে খণ্ডন করে এমনি কাছির রহেমল্লাহ বলেছেন ইবলিসের যুক্তিটিও ছিল মূলত ভ্রান্ত কেননা মাটি আগুন থেকে বেশি উপকারী এবং উত্তম মাটির মধ্যে রয়েছে গাম্ভীর্য সহনশীলতা কোমলতা উর্বরতা অপর দিকে আগুনের মধ্যে রয়েছে অস্থিরতা অধিরতা ঝোক প্রবণতা এবং দহন করা বা ধ্বংস করার প্রবণতা অর্থাৎ আলোচনা তাল্লাহ আদমকে যে চারটি বিষয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সেগুলোকে বাদ দিয়ে যদি শুধুমাত্র সৃষ্টিগত উপাদান শুধু মাটি এবং আগুনের মধ্যে তুলনা করা হয় সেখানে উবনিকাসির রহমাউল্লাহ মানুষের সৃষ্টত্বের কথাকে উল্লেখ করেছেন কাজেই শয়তানের অবাধ্যতা এবং অহংকার এবং কুফর যখন প্রকাশ পেয়ে গেল আল্লাহ সহ্লাহ বললেন তুই এখান থেকে বের হয়ে যা কারণ তুই অভিশপ্ত তোর প্রতি আমার এই অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে সে বলল হে আমার পালনকর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন সে বলল হে আমার পালনকর্তা আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থানের দিন পর্যন্ত আল্লাহ মত আলাহ বললেন তোকে অবকাশ দেওয়া হল সেই সময়ের দিন পর্যন্ত যা অবগত শয়তান সেই তখন বলল আপনার ইজ্জতের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া ইবাদুমুল মুখলি সিন আলোস মোহাম্মতাল্লাহ বললেন তবে তাই ঠিক আর আমিও সত্যই বলছি তোর দ্বারা এবং তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দেব সুতরাং এটাই ছিল সিজদার ঘটনা যে ঘটনার পরিপ্রেক্ষিতে শয়তানকে জান্নার থেকে বহিষ্কার করে দেওয়া হল এবং আদম তথা মানুষের সাথে শয়তানের জাত শূত্রতা শুরু হলো। ফিজদার এই ঘটনা সম্পর্কে একটি প্রাসঙ্গিক তথ্য আমরা জানি মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মা হিসেবে আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সিজা করার বৈধতা নেই কোনো ব্যক্তি কিংবা বস্তুকে নয় তাহলে আদম আলাহ ইসলামকে অর্থাৎ আল্লাহকে বাদে আদম আলাহ ইসলামকে কেন মালাইকারে সিদ্ধা করেছিলেন এর উত্তর খুবই সহজ কারণ আল্লাহ মত্লা নিজে সেটা করার জন্য আদেশ করেছেন এবং আমাদের জন্য কেন আল্লাহবাদে আর কোন ব্যক্তি বাবস্থকে সিদ্ধা করার সুযোগ নেই এর উত্তর একটাই সেটা হচ্ছে আল্লাহ মাতাল এর বৈধতা প্রদান করেননি যেমন ইমনি কাসির রহমাউল্লাহ তিনি উল্লেখ করেছেন পূর্ববর্তী উন্মতগুলোর জন্য পূর্বের উন্ম্মতের জন্য অর্থাৎ আলম আলাহিসাল্লাম থেকে শুরু করে ইসা আলাইসালামের উন্ম্মতের জন্য তাদের বড় সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানসূচক সিজদা বৈধ ছিল যেমন ইউসুফ আলাহিস্লামের ভাইয়েরা তার সামনে সিজাপনত হয়েছিলেন সুরা ইউসুফে আমরা সেই ঘটনাটি জানি এবং এ কারণে আমরা দেখতে পাই মুহাল তিনি যখন সিরিয়া থেকে ফিরে আসলেন তিনি রাসুল সালামকে সিজা করলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহিস্লাম কি সেই সিজাকে বৈধতা প্রদান করেছিলেন বরং আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে মুয়াজ এটা কি তখন মুওয়াজ রাজুল্ল উত্তরে বলেছিলেন যে আমি শামবাসীদেরকে বা সিরিয়াবাসীদেরকে দেখেছি যে তারা তাদের বড় এবং সম্মানিত ব্যক্তিদেরকে সিজা করে থাকে সুতরাং তিনি মনে করেছিলেন তাহলে তো সবচেয়ে সর্বাপেক্ষা বড় হকদার এই সম্মানের রাসু সাহাম নিজেই সেই কারণে তিনি তাকে সিজা করলেন কিন্তু রাসু সাল্লাহলাম সেই সিজদাকে বৈধতা দেননি এবং তিনি বলেছিলেন যদি আমি কাউকেও কারোর জন্যে সিজদার হুকুম দিতাম অর্থাৎ রাসু সাল্লামাম আল্লাহাবাদে কোন ব্যক্তি বা বস্তুকে সিজা করার জন্য বৈধতা প্রদান করেননি এবং এ কারণে তিনি বলছেন যদি আমি কাউকে ও কারোর জন্য সিজা করার হুকুম দিতাম তবে স্ত্রীলোকদেরকে হুকুম করতাম যেন তারা তাদের স্বামীকে সিজা করে এর কারণ এটাই যে তাদের বড় হক রয়েছে অর্থাৎ এই হাদিস থেকে সুস্পষ্ট হয়ে গেল আমাদের জন্য মোহাম্মদ সাল্লা উম্মা হিসেবে আমাদের জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সিজা করার কোন সুযোগ নেই ইবাদতমূলক সিজদার তো প্রশ্নই আসে না এমনকি যদি সম্মানসূচক সিজদারও কোনো সুযোগ থাকত তাহলে আমরা দেখতে পেলাম তার সবচেয়ে বড় হকদার ছিলেন রাসুল্লাহ সাল্লা কিন্তু তিনিও সিজা করতে নিষেধ করেছেন এবং আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ কুরআ বলছেন তোমরা সূর্যকে সিজা করো না চন্দ্রকেও করো না বরং আল্লাহকে সিজা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই ইবাদত করো এই ঘটনার পরবর্তী ঘটনা আদম আল্লাহাম জান্নাতে একাকে ছিলেন আল্লাহ সুহাম্মলাহ বলেন তোমাদেরকে একটিমাত্র সত্তা থেকে সৃষ্টি করা হয়েছে আর সেটাকে সেটা হচ্ছেন আদম আলহাম অতপুর তার সঙ্গীকে সৃষ্টি করেন হাওয়া আলাহ ইসলাম এবং একটি তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাওয়া আল্লাহিস্লামকে আদমের পাঁচরের হাট থেকে সৃষ্টি করা হয়েছে এবং এই বিষয়ে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ এবং নারী রাসুল্লাহ সাল্লাহাম এ সম্পর্কে একটি হারিসে বলেছেন রাসুল্লাহ সাল্লাহাম বলেন যে তোমরা নারীদেরকে উত্তম নাসিহা বা উত্তম উপদেশ প্রদান করবে কেননা নারীজাতিকে জাতিকে পাঁজরের হার দ্বারা সৃষ্টি করা হয়েছে আর পারের হারগুলো সবচেয়ে বাঁকা অধিক বাঁকা তুমি যদি সেটাকে সোজা করতে যাও তাহলে তাকে ভেঙে ফেলবে আর যদি সেটাকে ছেড়ে দাও তাহলে সবসময় তা বাকাই থেকে যাবে এ কারণেই রাসুল্লাহ বলেন কাজে নারীদের সাথে উপদেশপূর্ণ কথাবার্তা বলবে যদি আমরা এই একটি হাদিসকে বুঝতে পারি তাহলে এটা আমাদের নারী এবং পুরুষের মধ্যেকার সম্পর্ককে অনেক সহজ করে দেবে আদম এবং হাওয়া আলাই তারা জান্নাতে বসবাস করছিলেন জান্নাতের সবকিছুই তাদের জন্য বৈধ ছিল শুধুমাত্র একটি জিনিসবাদে। সেটি কি সেটি হচ্ছে একটি বৃক্ষ একটি গাছ এখন অনেকে এখানে প্রশ্ন করতে পারেন সেটা কি ধরনের গাছ ছিল কলা গাছ আপেল গাছ নাকি গন্ধম গাছ এই প্রশ্ন করার মাধ্যমে আমরা দেখতে পাই জ্ঞানের সেই অংশ নিয়ে আলোচনা শুরু করা হল যা হচ্ছে লা লাফা সেই জ্ঞান সেই ইলম যা আমাদের কোন কাজে আসে না অনুপকারীবিদ্যা জ্ঞানের এই অংশটি এই তথ্যটি আমাদের জন্য জরুরি নয় এবং এই কারণে আলোচনায় কোরআনে সেটাকে উল্লেখ করেননি শুধুমাত্র আলসু মহাতালা বৃক্ষের কথা উল্লেখ করেছেন কিন্তু তার নাম কি ধরনের বৃক্ষ ছিল কত লম্বা ছিল দেখতে কেমন এ ধরনের তথ্য আলসু ভালা উল্লেখ করেননি উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই সুরা আল কাহাফে উল্লেখিত সেই যুবকদের ঘটনা যারা সমাজের শির্ক এবং কুপোর থেকে নিজেদের ইমানকে রক্ষা করার জন্য পাহাড়ের গুহাকে নিজেদের আশ্রয় বানিয়ে নিয়েছিল এবং আলসু মহামাতা সেখানে বর্ণনা করেছেন তাদের কুকুর তাদের গুহার প্রবেশ পথে পা ছড়িয়ে বসেছিল এই ঘটনায় হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন কৌতূহলের কারণে কি ধরনের কুকুর ছিল তার গায়ের রং কেমন ছিল কেউ হয়তো বলল সাদা কেউ বলল কালো এটা নিয়ে হয়তো অনেকের মধ্যে তর্ক শুরু হয়ে গেল কেউ বলল যে না সাদা কালো কোনটাই নয় সাদা কালোর মিশ্রিত বর্ণ কিন্তু এই ধরনের জ্ঞান আমাদের মূল উদ্দেশ্য মতাল আম্বিয়াদের ঘটনাগুলো জানার মূল উদ্দেশ্য কি এই কাহিনীগুলো আমরা এই কারণে জানছি যেন আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ সহামতাল বলেন এই কাহিনীগুলো আপনি বর্ণনা করুন যেন তারা চিন্তা গবেষণা করে সুতরাং কাহিনীগুলোকে এই কারণে বর্ণনা করেছেন যেন আমরা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে থাকি এবং সমঝদার ব্যক্তিদের জন্য বুদ্ধিমান ব্যক্তিদের জন্য এই ঘটনাগুলোতে রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয় সুতরাং সেই গাছটির কথা কোরআানে উল্লেখ করা হয়েছে কিন্তু তার সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদেরকে প্রদান করা হয়নি এবং এটাই ছিল জান্নাতের একমাত্র অংশ যা আদম এবং হাওয়ার জন্য স্পর্শ করা তার কাছেও যাওয়া নিষেধ বলেন এবং আমি আদম কি হুকুম করলাম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তি সহকারে খেতে থাকো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হল না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে আদমকে প্রদান করলুয়াসা হচ্ছে কুমন্ত্রণা বা এমন কিছু গোপন কথা একজনের অন্তরে জাগ্রত করে দেওয়া যেগুলো তাকে একটি অন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে থাকে বা কুমন্ত্রণা বা অশুভ ওয়াহি ওয়সবাসা এক ধরনের ওয়াহি বা অশুভ ওয়াহি যেগুলো শয়তান মানুষের অন্তরে জাগ্রত করে দেয় সুতরাং ইবলিজ সে আদম আলাহ ইসলামকে বিভ্রান্ত করার জন্য তার কাজ শুরু করেছিল। কিন্তু কিভাবে সে আদম আলাহ ইসলামকে বিভ্রান্ত করল সে কি সরাসরি এসে বলল যে তুমি সেই গাছটির নিকটে যাও এবং সেখান থেকে ফল ভক্ষণ করো কিংবা যে গাছটি তোমাকে আল্লাহ স্পর্শ করতে নিষেধ করেছেন সেখানে তুমি সরাসরি চলে যাও না আমরা দেখতে পাই শয়তান কৌশলে মানুষকে ধীরে ধীরে বিভ্রান্ত করার পদক্ষেপে গ্রহণ করেছিল সে জানত কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় আল্লাহ মোহামতাল্লাহ কুরআনে বলছেন অতপর শয়তান তাকে কুমন্ত্রণা প্রদান করল অসওয়াসা এবং বলল হে আদম আমি কি তোমাকে বলে দেব আমি কি তোমাকে বলব নাকি অনন্তকাল জীবিত থাকার সেই বৃক্ষের কথা শাজারাতুল খুলদ অনন্তকাল জীবিত থাকার বৃক্ষ এবং অবিনশ্বর রাজত্বের কথা সুতরাং শয়তান এখানে সেই নিষিদ্ধ কাজটিকে করিয়ে নেওয়ার জন্য আদম আলা প্রলুব্ধ করতে লাগল খারাপ বিষয়কে সুন্দর করে উপস্থাপন করতে শুরু করল সে বলতে লাগল আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা অন্যত্র আলোচ মহামতাল বলছেন সে তাদের কাছে কসম খেয়ে বলল আমি তো তোমাদের ভালোই চাই আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী শয়তান আমাদের দুর্বল ব্যাপারে অবগত থাকে এবং সেই স্থানগুলোতে এসে আক্রমণ করে সে আদম আলাহিস্লামের কাছে কখনোই সরাসরি খোলাখুলি ভাবে বলেনি যাও এবং আল্লাহকে অমান্য করো নিষিদ্ধ কাজ করো এভাবে হলে আমরা জানি আদম আলাহিস্লাম কখনই সেটা করতেন না বরং শয়তান তাকে প্রলুব্ধ করতে লাগলো এবং বলতে লাগল এই বৃক্ষ তোমাকে অনন্ত জীবন দিবে অসীম জীবন দিবে এমন এক রাজত্ব দেবে যা কখনো শেষ হয়ে যাবে না আদম এবং হাওয়া আলাহ ইসলাম সে বৃক্ষের নিকটবর্তী হলেন এবং সেই গাছের ফল ভক্ষণ করলেন এবং এই কারণে আলসু মোহাম্মদোল্লাহ তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলেন কুরআনি আলসু মহম্মদোল্লাহ বলছেন ততপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল অনন্তর যখন তারা বৃক্ষ আস্বাদন করল তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল এবং তারা নিজেদের উপর জান্নাতের পাতা জড়াতে লাগল তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আলহামতাল সুরা আরাফি অন্যত্র আরও বলছেন হে বনিয়াদম শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমন অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছিল যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয় সে এবং তার দলবল তোমাদেরকে এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না আমি শয়তানদেরকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটি লাভ করতে পারি সেটা হচ্ছে নগ্নতা মানুষের উপর শয়তানের প্রথম হামলা এবং এটা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যখন আপনি এই আয়াতগুলো পড়বেন কিংবা এই কাহিনীগুলো শুনবেন কিংবা পর্যালোচনা করবেন কখনো কি এই ধরনের চিন্তা করেছেন যে কিভাবে আলসু মোহাম্মতাল্লাহ একজন মহান নবী একজন আম্বিয়া কিভাবে আলসু মোহাম্মত একজন মহান নবী এই ধরনের ভুল করতে পারলেন কখনো কি ভেবে দেখেছেন আলসু মোহামতাল্লাহ তাকে আদেশ করেছিলেন সেটা স্পর্শ না করতে কিংবা সেই বৃক্ষের নিকটবর্তীও না হতে কিন্তু তিনি সেখান থেকে সেই বৃক্ষের ফল আস্বাদন করলেন কিভাবে সম্ভব আমাদের অনেকের মধ্যে এই ধরনের ধারণা উদ্রেক হতে পারে কিভাবে তিনি এটা করতে পারলেন অথচ তিনি ছিলেন আলসুমতাল্লাহ একজন নবী এটা আমাদের একটি সমস্যা আমরা নিজেদের ভুল সম্পর্কে চিন্তা করি না কিন্তু অপরের ভুল নিয়ে সমালোচনাতে আমরা বেশি আগ্রহী থাকি মূল বিষয়টি হচ্ছে সেই সময়েও আদম আলাইসাল্লাম নবুবত প্রাপ্ত হননি দুনিয়াতে অবতরণ করার পর আলোসু মোহামতাল্লাহ তাকে নবুবত প্রদান করেছিলেন তখনও তিনি আলোসু মোহাম্মতাল্লাহ আর নবী হননি এবং উল্লেখ্য আমরা জানি আলোসুমার রাম্বিয়াগন তারা হচ্ছেন প্রত্যেকেই নিষ্পাপ এবং আদম আলাম তিনিও নিঃসন্দেহে নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে সেই নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হয়েছিলেন এবং নিষেধাকার বিষয়টি ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়াতে আলোসুম বলেছেন আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম অতঃপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি এই ঘটনা থেকে যে শিক্ষাটি আমাদের গ্রহণ করা দরকার সেটা হচ্ছে আদম করলেন সেটা না ভেবে আমরা নিজেরা কেন গুণ করি কেন আমরা পাপ থেকে বাঁচতে পারছি না নিজেদের ভুলগুলো নিয়ে আমাদের চিন্তিত হওয়া উচিত এই বিষয়টি ব্যাখ্যা করা অনেক কঠিন যে কেন আমরা গুনাহ করি আমরা জানি আদম আলাহিসাল্লাম সেই সময় তিনি কোন অভিজ্ঞতা লাভ করেননি তিনি শয়তান সম্পর্কে জানতেন না শয়তান সম্পর্কে তার জ্ঞান থাকলেও কোন অভিজ্ঞতা ছিল না কোন একটি বিষয়ে জ্ঞান লাভ করা এবং সরাসরি কোন ঘটনার মাধ্যমে অভিজ্ঞতা লাভ করা এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আদম আলাহিসাম জানতেন শয়তান তার শত্রু কিন্তু তিনি কখনোই তার শত্রুতা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেননি এমনকি রাজুল্লাহ বলছেন কোন বিষয়ে সংবাদ জানা এবং সচক্ষে দেখা অভিজ্ঞতা লাভ করা কখনো এক বিষয় নয় আদম আল্লাহসাল্লামের জ্ঞান ছিল শয়তানের ব্যাপারে কিন্তু কোন অভিজ্ঞতা ছিল না এবং আমরা জানি আদম আল্লাহিসের সাথে কি হয়েছিল আমরা জানি শয়তান কি করেছিল আমাদের ক্ষেত্রে আমাদের সামনে মানবজাতি জাতির সম্পূর্ণ ইতিহাস আমাদের সামনে রয়েছে কিন্তু এর এরপরও একই ভুল আমরা বারবার করে যাচ্ছি সুতরাং আমাদের এটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় যে আদম আলাহিসাম কেন ভুল করেছিলেন আদম আল্লাহ ইসলামের জন্য এটা ছিল সম্পূর্ণ একটি নির্দোষ ভুল নিরপরাধ ভুল এবং আলু সুমতলা তাকে সেই জন্য ক্ষমাও করে দিয়েছেন এবং আদম আলাহিস্লামের তখন পর্যন্ত শয়তানের শত্রুতা সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না আলু সুহামতাল চেয়েছিলেন আদমের জন্য এটি একটি পরীক্ষা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে তিনি শিক্ষা গ্রহণ করতে পারেন এবং আদম আলামকে পরবর্তীতে ভুলের মাধ্যমে এই ঘটনার মাধ্যমে আরও দান করলেন তাকে নবুয় প্রদান করে এই ঘটনা হতে পারে আদম আল্লাহামকে প্রদানের জন্য একটি প্রস্তুতি স্বরূপ বলেন আমি বললাম তোমরা নেমে যাও আল্লাহ আদম এবং হাওয়া আলাহিস্লামকে বললেন জান্নাত থেকে নেমে যেতে এখানে লক্ষণীয় এই বিষয়ে আলসুভালা বলছেন আমি বললাম তোমরা নেমে যাও কুলনা হি এখানে তাদের সুমতকে নির্দেশ করার জন্য বহু বচন শব্দটি ব্যবহার করেছেন এটা খুবই স্বাভাবিক ব্যবহার করা হবে কিন্তু এখানে একটি ব্যাকরণগত বিষয় রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষায় আমরা দুই ধরনের বচন দেখতে পারি একটি হচ্ছে এক বচন অপরটি হচ্ছে বহুবচন দুইজন ব্যক্তির জন্য বহু ব্যবহার করা হয় দুই বা তার থেকে বেশি ব্যক্তির জন্য বহু বচন ব্যবহার করা হয় কিন্তু আরবিতে এক বচন রয়েছে দুই বচন রয়েছে এবং দুই বা তার থেকে বেশি ব্যক্তির জন্য বহু বচন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আদম এবং হাওয়া আল ইসালামকে নেমে যাও এই কথাটি বলার জন্য আলাসমতলা দুই ব্যক্তি নির্দেশক বচনকে ব্যবহার করেননি বরং সরাসরি দুই ব্যক্তির থেকে অধিক অর্থবোধক বচনকে ব্যবহার করেছেন এর আলফাররা একজন অনুভব তিনি বলেছেন এই আদেশ ছিল আদম আলাহিসামের প্রতি তার স্ত্রী হাওয়া আলাহ ইসলামের প্রতি এবং একই সাথে আমাদের সকলের প্রতি সমস্ত মানুষের জন্য তোমরা সবাই নেমে যাও এই তথ্য প্রমাণ করে আমরা সকলেই জান্নাতে ছিলাম সেটাই আমাদের আদি নিবাস আমরা সেখানে ছিলাম কিন্তু এই ব্লিচের কারণে সেই ভুলের কারণে আমরা সকলে দুনিয়াতে নেমে এসেছি আমরা এই দুনিয়ার কেউ নয় এটা আমাদের স্থান নয় এখানে আমরা সাময়িক সময়ের জন্য এসেছি আমাদের মূল ঠিকানা আদি নিবাস এটা হচ্ছে আখিরা এবং জাননা আল্লাহ সুহামতাল্লাহ বলছেন তোমাদেরকে সেখানে দুনিয়াতে কিছু খাল অবস্থান করতে হবে এবং লাভ সংগ্রহ করতে হবে আল্লাহ আদম আলাহিসাল্লাম যখন এই ভুলটি করেছিলেন অনুতপ্ত হয়েছিলেন তখন আল্লাহ সুহামতাল্লাহ আদমকে কিছু শব্দ কিছু বাক্য কালেমা শিখিয়ে দিয়েছিলেন সেটা কি ছিল আল্লাহ বলছেন ততঃপর আদম শিও পালন কর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন অতপর আল্লাহ তার প্রতি করুণা ভরে লক্ষ্য করলেন নিশ্চয় তিনি মহাক্ষমাশীল ও অসীম দয়ালু দিলেন এবং সেটি ছিল একটি দোয়া যার মাধ্যমে আলাহ মোহাম্মতাল্লাহ আদম আলাহিস্লামকে শিক্ষা দিলেন কিভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে তারা উভয়ে বললেন হে আমাদের রব রব্বানা আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন রহম না করেন আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আলম আল্লাহ বলছেন রব্বানা জালাম না ও আল্লাহ আমরা নিজেদের সাথে জুলুম করে ফেলেছি ভুল করে ফেলেছি এই ক্ষতি দ্বারা আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছি তা ইল্লাম তাকে ফির্লানা ও তার হামনা আপনি যদি আমাদেরকে ক্ষমা আর দয়া না করেন লানা কুন আন্না মিনাল খা সিরিন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ মোহাম্মদাল্লাহ যদি আমাদেরকে ক্ষমা এবং দয়া না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমাদের সব সময় এ কারণে আল্লাহ মোহাম্মদার কাছে ক্ষমা এবং দয়া প্রার্থনা করা উচিত এটা হচ্ছে সেই দোয়া যা আল্লাহ সুহামতাল্লাহ আদম এবং হাওয়া আল্লাহামকে শিখিয়ে দিয়েছিলেন সুতরাং আদম এবং হাওয়ার বংশধর হিসেবে আদম এবং হাওয়া আল্লাহ সাল্লামের বংশধর হিসেবে আমাদের উচিত আল্লাহ মোহাম্মতাল্লাহ কাছে সব সময় স্টেকফার করা যেন আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না করেন এবং এই ঘটনাটি ছিল জান্নাত থেকে দুনিয়াতে অবতরণের পূর্বেই অর্থাৎকে সেই দুয়ারটি শিক্ষা দিয়েছেন অবতরণ আদম সালামের জন্য কোন অপরাধের শাস্তি স্বরূপ ছিল না সেটা ছিল তাওবা কবুল হওয়ার পরবর্তী ঘটনা সুবহান ওয়াসালামুল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডবল ডবল্যু মিডিয়া অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ড্যু